قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوذ ما إن مخاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين إن قارون كان من قوم موسى فبغى عليهم قارون मोसा आलिस्लमर सम्प्रदायर सदस्य से तर मध्य सीमा लंघने लिप्त हुई तहन जी ताकि धन भाण्डारेहत भंडारगर चाबी शक्तिशाली एक बड़ दल के बोझाई नुब्ज कर दीत से भंडारगलोर चबाण एम छाली दल ए बोझाई लुब्जो जो भार हो जो এটাই কোনো কোনো মুখে শ্রী লিখেছেন যে সত্যটা উটেল কি ছিল বোঝা ছিল শুধু চাবি সম্পদ নয় স্বর্ণরূপা নয় তার ধন সম্পদের যে গুডাউন ছিল এই গুডাউনের যে চাবি ছিল তালাও নয় চাবি বোঝা হয়ে যেত বিশাল একটা শক্তিশালী দলের কোরনের ভাষা যে শক্তিশালী একটা বড় দলের বোঝা হয়ে যেত চাবিগুলো লুজ হয়ে যেত এমন তাহলে গুডাউন কত গুলো ছিল আর সম্পদ কি পরিমাণ ছিল তার সম্প্রদায় তাকে বলল যে তোমরা তুমি আনন্দে আটখানা হয়ে যেও না প্রফুল্লে নিজেকে হারিয়ে ফেলুন কোনো অভাব নেই কোনো শূন্যতা নেই কোনো টেনশন নেই এ অবস্থাটা একটা মানুষ নিজেকে কন্ট্রোল করা কত কঠিন একে বলা হয়েছে যে তুমি কী হয়ে যাও না নিয়ন্ত্রণ হারা হয়ে যাও না খুশিতে ফেটে যেও না লা লাফর খুশিতে ফেটে পড়ো না ইন্নল্লাহ ইহিবুল ফারিহীন আনন্দে আখ্যানা হয়ে যাওয়া লোকদেরকে আল্লা তালা ভালোবাসেন আনন্দের মধ্যে পড়ে একেবারে কি হয়ে যাওয়া নির্ভয় নিশ্চিন্ত হয়ে যাওয়া কোনো কিছুকে পরোয়া না করা এমন ভাবের মধ্যে চলে আসা এটা কিনা আল্লাহতলা পছন্দ করেন না বিপদে পড়লে অধৈর্য হয়ে যাওয়া এটাও আল্লাহ তালা পছন্দ করেন না আর নিয়ামতের মধ্যে পড়লে দেশ আমাল হয়ে যাওয়া এটা আল্লাহ কি করেন না পছন্দ করেন স্বাভাবিক মানুষের অবস্থা কী বিপদে হয় অধৈর্য আর সম্পদে পড়লে কি হয় বেসামাল তাকে বলা হয়েছিল যে তুমি বেসামাল হয়ে যাও না আল্লাহ তোমাকে যা প্রদান করেছেন এই বিষয়গুলো দিয়ে আখেরাত তালাশ করো এগুলো দিয়ে কি তালাশ করিয়া আর দুনিয়ায় তোমার যে ভাগ এটা ভুলে যেও না এর অর্থ দিতে দুনিয়াতে যত সামান্য আল্লাহ তালা নিজেকে ভোগ করার জন্য দিয়েছেন ততটুকু কি করথবা দুনিয়ার মধ্যে থেকে এগুলোকে যথাযথ ব্যবহার করা এটা কী যেও না ভুলে যেও না ও আফিনাল ইলেই তোমার প্রতি আল্লাহ যেমন অনুগ্রহ করেছেন তুমিও অনুগ্রহ দেখাও পৃথিবীর মধ্যে অশান্তির সৃষ্টি করোনা ইবুল অশান্তি সৃষ্টিকারীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন কারণের ঘটনা আমাদেরকে শুনিয়ে লাভি আমাদের কি আল্লাহ প্রত্যেককে ব্যক্তিগত ভাবে সম্পদ কম দিয়েছেন কারণ একটা স্বাভাবিক দৃষ্টিতে স্বাভাবিক লোকজনের দৃষ্টিতে দৃশ্যমান একটা অবস্থা ছিল সুন্দর ছিল আমাদের নিজেদের মধ্যেও কি কোনো সম্পদ আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া নাই এই সম্পদগুলোর আমাদেরকে আল্লাহতারা যে সম্পদ দিয়েছেন এই সম্পদগুলোর ক্ষেত্রে আল্লাহতালার নির্দেশ কী কারণের ব্যাপারে যে নির্দেশ ছিল সেটা নেই আমরা কারণে যদি আনন্দে আত্মহারা হয়ে যায় ভুলে যাই নিজেকে এবং গানকারীকে এবং এগুলির স্থায়িত্ব অস্থায়িত্ব এই বিষয়টাকে আমরাও তো কী হব সেই পরিণতিরই স্বীকার হবে একজন আমাদেরকে আল্লাহ তালা যে সম্পদ দিয়েছেন সুস্থতায় রেখেছেন হাত পাও চোখ কান অঙ্গ এগুলি কি রেখেছেন ঠিক রেখেছেন এইগুলোর কোনটা নিয়ামত না দুনিয়ার কি পরিমাণ সম্পদ দিয়ে এইগুলো জোগাড় করা সম্ভব কারণের সম্পূর্ণ সম্পদ যদি দেওয়া হয় একটা চোখ বানানো সম্ভব আপনার কাছে যদি কারণের পুরো সম্পদ থাকে আর আপনার একটা চোখ অসুন্দর থাকে আমি কী চাইবেন এই সম্পদটা দিয়ে হলো আমার চোখটা আমি কী করে নি সুন্দর করে নি এটা চাবেন না আল্লাহ তাল্লাহকে ফিরিয়ে ফিরিয়ে আমাকে দিয়ে রেখেছে আল্লাহ মিয়া যে আল্লাহ আইনইন আমি চোখ দিই নাই চোখ দুইটা যদি আমার না থাকতো আর এই পরিমাণ সম্পদ আমার থাকতো আমি কি চাইতাম আমার চোখ দুইটা হয়ে যাক এই সম্পদগুলো আমি এর জন্য কি করে ফেলি খরচ করে একটা জিহা দিয়েছিস মুখের মধ্যে এটা দিয়ে সে কথা বলতে পারতেছে কত স্বাদ সে নিতে পারতেছে জিহি পাড়া না হইলে সে কিসের স্বাদ পেত সারা পৃথিবীর খাবার দাবারের কোনো মূল্য এখন আর নল দিয়ে তার পেটের মধ্যে খাবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে সাদ নেই কয় টাকা দিয়ে সে কী কিনবে খাবার কিনার প্রয়োজন হয় সারা পৃথিবী খাবারের জন্য কি পরিমাণ সম্পদ উজাড় করতেছে আর সম্পদ সংগ্রহ করার চেষ্টা করতেছে জিহি ভাই নেই সে স্বাদ পাবে কোথায় কোন সম্পদের কোন দাম আছে এখন তার কাছে কোন খাবারের কোন দাম আছে মাটির মূল্য নেই তার কাছে এই যে জিহার দাম কত তাহলে সারা পৃথিবীর খাবার কে কি মানিয়ে দিল দামি বানিয়ে দিল এই জিহ থেকে নিয়ে আসতেছি আল্লাহ দিয়েছে ফা তাইন দুটো দিয়েছেন আল্লাহ আল্লাহ তালার এই প্রতিটা নিয়ামত আমার মধ্যে যদি আমি খেয়াল করি তাহলে দেখব যে দুনিয়ার মধ্যে ধনী আর গরিব গৃহ থাকলে এতটুকু আছে যেটা আমি সাধারণ একটা উদাহরণ যেটা মনে করে যে দুইজন শিল্পপতি উভয়ের এক হাজার কোটি টাকার সম্পদ আছে এর এক হাজার কোটি টাকা সম্পদ আছে এর এক কোটি টাকার সম্পদ আছে এদের মধ্যে একজনের একটা পুরাতন বেশি পুরাতন আমাদের বড় ধনীকে এখন যারিফ কেসটা নাই সে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে টেনশনে পড়ে যাবে আমার তো একটা পুরাতন এটা যদি আমার হতো তাহলে আমি কামিয়াব হয়ে যেতাম সে তার এক হাজার কোটি টাকার সম্পদের দিকে খেয়াল না করে সে ওই ভাঙ্গা সুটকেস একটা এর জন্য কী হয়ে পড়ছে জীবনবাজি লাগিয়ে দিয়েছে সব সময় চিন্তা এটা ভেন তার সব কর্মকাণ্ড সব কিনিয়ে দ্রতযোগিতা কিনে ভাঙ্গা ছুটকে ঠিক আমাদের অবস্থা আল্লাহ প্রত্যেকটা মানুষকে এই পরিমাণ সম্পদের সমৃদ্ধ করেছেন যে এই যে একটু আমরা দেখি এই বাংলা সব দেখি যে কারো কেউ হাজার কোটি টাকার মালিক আমি কিনা হাজার কোটি টাকার মালিক নাই আমার মধ্যে আর তার মধ্যে ব্যবধানটা কি বাংলা সুদের ব্যবধান কারণ আল্লাহ তালার দেওয়া এই হাজার কোটি টাকার নিয়ামতের আমার সুক্রিয়া নেই এটার প্রতি আমার লক্ষ্য নাই এটার প্রতি আমার কোনো দৃষ্টি নাই এ নিয়ে আমার কোন তৃপ্তিও নাই স্বস্তিও নাই আমার চিন্তা হলো কি আসুক আরশোলা ঘরের কোনাতন স্মৃতি হিসাবে এর মধ্যে আরশোলা ইঁদুর চিকা টিকটিকে ভরা এটাই আমার লাগবে ঠিক এই নির্বুদ্ধিতার মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি তাকে আল্লাহ তাহলে সম্পদ দেননি বলে আর এই অতিরিক্ত সম্পদটা দিয়ে মানুষে করে কি বলেন ভাঙ্গা সূর্যেস্ট দিয়ে সে করে কি জমা করা ছাড়া লেবিয়ামা আকালা সাফনা যে বুনিয়াদমের সম্পদ কতটুকু যতটুকু সে খেতে পেরেছে আর এটা নষ্ট হয়েছে হেঁগে ফেলে দিয়েছে পায়খানা করে কি করছে এটাই তার সম্পদ তার সম্পদ কোথায় যতটুকু পোশাক পরতে পারলো যতটুকু খাবার কি করতে পারলো খেতে পারলো এতটুকু নষ্ট করলো যতটুকু নষ্ট করতে পারল নিজে এতটুকু কি যেটা নষ্ট করতে পারলো এটা তার নিজের যেগুলো নষ্ট করতে পারে নাই কারণের ঘটনা আমরাও এক পর্যায়ে দেখব যে আমাদের হালতটা এমনই আমরা প্রতিযোগিতায় কিসের মধ্যে আল্লাহর দেওয়ার সম্পদ আল্লাহর দেওয়ার নিয়ামত এর দিকে আমাদের দৃষ্টি নাই এর জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ নাই এটা নিয়ে আমাদের পরিতৃপ্তি নেই এটার আমাদের কিনা স্বস্তি নেই অস্বস্তিত বক্তি জিজ্ঞাসা জন্য বাঙ্গাসের জন্য আমাদেরকে যে অবস্থাটা দেওয়া হয়েছে মানে আমাদেরকে যাকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটা আমরা মনে করি কি এটা আমার সত্য এটা আমার কি নিজস্ব সম্পর্ক এটার ব্যাপারে কারো কোনো অনুগ্রহ আছে এই জন্য এখানে এই ব্যাপারে আমার কোনো দায়িত্ব অনুভব করি না এই ব্যাপারে যে আমার কোনো দায়িত্ব আছে এটা চিন্তা করি না এই জন্য রাসুল সাল্লাম বলেছেন এক ব্যক্তি পা নেই হাত নেই কোনোরকম ঘোড়া দিয়ে কি করে চলে জিজ্ঞেস করা হয়েছে যে এই ব্যক্তি আরও কি সুক্রিয়দায় করতে হবে রাসুল সাল্লাহ কি সে যে খাবার খাচ্ছে খাবার যে হজম হচ্ছে যে কি আল্লাহতালার নিয়ামত না তার প্রতি লুস আল উন্নয়উ ইভিন্নঈন সেদিন তোমাদেরকে নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই চোখ এটা নিয়ামত কান এটা নিয়ামত হাত এটা নিয়ামত পা নিয়ামত আমাকে যে আল্লাহতালা বুদ্ধি দিয়েছেন এটা নিয়ামত আমাকে যে যোগ্যতা দিয়েছেন এটা নিয়ামত যে মেধা দিয়েছেন এটা কি নিয়ামত যে সম্ভাবনা আমার ভিতরে প্রতিভা আল্লাহ তালা রেখে দিয়েছেন এগুলো কি নিয়ামক এই নিয়ামতগুলো সম্পর্কে আমাকে আপনি কী করবেন না আমাকে কি পরিমাণ নিয়ামত আল্লাহ দান করেছে কত কোটি টাকার নিয়ামত আমাকে দান করেছে কত লক্ষ কোটি টাকার নিয়ামত আমাকে দান করেছে সেই জায়গায় আমি এর মূল্যায়ন করে এর সুক্রিয়া দায়ী না করে এর জবাবদেহিতা এর দায়িত্ব বোধ উপলব্ধি না করে আমি বলা শক্তিছি কিছুর পিছনে আল্লাহ তালা পুরস্কার বলে দিয়েছেন তোমাদের কতককে কতকের উপর ধন দিয়ে যে আল্লাহ তালা কী দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন বা কিছু অন্য অন্য কিছু যোগ্যতার মধ্যে যে শ্রেষ্ঠত্ব কি করেছেন দিয়েছেন পার্থক্য করেছেন এইগুলির এই পুরস্কার বলেছেন আপনার দৃষ্টি সেদিকে দিবেন না প্রসারিত করবেন না যে সব উপভোগ্য অল্প উপভোগ্য বস্তু দিয়ে পৃথিবীর বিভিন্ন শ্রেণীর লোকদেরকে আমি কি করেছি উপভোগ করতে দিয়েছি মাত্রা আনা বিহি আজ আমিন পৃথিবীর বিভিন্ন শ্রেণীর লোকদেরকে আমি কিছু উপভোগ্য বস্তু কি করেছি দিয়েছি অল্প ভোগ করার জন্য এগুলোর দিকে বৃষ্টি যেই শ্রেণীই মানে দুনিয়ার এই সমস্ত দ্রব্য সামগ্রী দিয়ে যারা উপভোগের মধ্যে বিলাসিতার মধ্যে পড়ে আছে এরা যেই শ্রেণী হোক এই বিভিন্ন শ্রেণী হতে পারে এখানে বিভিন্ন আজবাহামিন হন তাদের মধ্যে থেকে বিভিন্ন শ্রেণীকে কি করেছি আমি উপভোগের জন্য এগুলো দিয়েছি আপনি এদের এই অবস্থা থেকে কি দিবেন না দৃষ্টি দেবেন না দৃষ্টি না দিয়া তো আমি করবো কি আপনি নিজেকে আটকে রাখেন ধরে রাখেন সবরের সাথে তাদের সাথে থাকতে যদি আপনার কি হয় কষ্ট হয় তারপরেও অসবির আপনি করেন কষ্টের সাথে তাদেরকে তাদের সাথে নিজেকে রাখেন যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে রাখে ইয়াদও না ইয়াদও না যে ইয়া বুধনা রল্লা ইবাদত করে আল্লাহর কাজে নিয়োজিত আছে ইয়াদও না বলতে আবার আমাদের স্বাভাবিকভাবে এক দৃষ্টি চলে যায় যে সকাল সন্ধ্যা বসে শুধু ফিকির করে মস্তিদে বসে এটা না আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদতের জন্য সকাল সন্ধ্যা যারা নিয়োজিত করে রেখেছে নিজেদের নিজেদের সকাল সন্ধ্যা নিয়োজিত রেখেছে বলতে কি নিজেদের সময়গুলোকে নিয়োজিত করে রেখেছে কারতের জন্য আল্লাহর ইবাদতের জন্য শুধু একমাত্র করে আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে আর কারো ইবাদত করে না আল্লাহরী করে না ওদের সাথে আপনি কষ্টের মাধ্যমে নিজেকে আটকে রাখেন কষ্ট হলেও ওদের মধ্যে কি করেন আটকে রাখুন আর এমনভাবে আটকে রাখুন ওলা তাদু আইনা কান আপনার দৃষ্টি এদের থেকে যেন অন্যদিকে না সরে এই সীমা ছাড়িয়ে যেন না যা আদের প্রতি দৃষ্টি রাখতে বলা হয়েছে শুধু এদের প্রতি যারা সকাল সন্ধ্যা শুধু আল্লাহর ইবাদতের মধ্যে আল্লা শিখ মুক্ত ভাবে আল্লাহকে ডাকার মধ্যে আল্লাহ সন্তুষ্টির কাজের মধ্যে কি আছে নিয়োজিত আছে এদের থেকে দৃষ্টি অন্যদিকে সরানোরই প্রয়োজন নেয় একটা সার্কেলই তৈরি করে দিয়েছে যে আপনি এই সার্কেলের ভিতরেই নিজেকে রাখেন কষ্ট করে হলেও এখান থেকে বেরিয়ে যান না বেরিয়ে যাবেন না না দৃষ্টি কি করবেন না এর বাইরে দিবেন না আটকে রাখা তো এটা তো আগেই বলে দেওয়া হয়েছে যে কষ্ট হলেও এখানে আটকে থাকেন এখন এই সার্কেলটা কি আমাদের দৃষ্টিতে নাই যে সার্কেলটার কথা আল্লাহ তালা বলেছেন এই সার্কেলটা আমাদের দৃষ্টিতে নাই অন্য দিকে ভাবার অন্য কিছু নিয়ে চিন্তা করার ফিকির করার অবকাশ আছে কারণ আমরা নিজেদের ফিকিরটাকে কি আসলে এই সার্কেলের কাজের জন্য এই বন্ডির জন্য সীমাবদ্ধ করতে পারছি আমরাও পারি না আমাদেরকে আল্লাহ তালা কী পরিমাণ সম্ভাবনা দিয়েছিলেন আসলে যাদেরকে দুনিয়ার নিয়ামত দিয়েছে আর যাদেরকে দিনের নিয়ামত দিয়েছেন উভয়ের নিয়ামত কি সমান কিন্তু আমরা আমাদের নিয়ামতের কদর বসতেছি কারণকে যে নিয়ামত দেওয়া হয়েছে এটা যে দুনিয়ার নিয়ামত দিনের নিয়ামত পুরা দুনিয়ার এমন লক্ষ কারণের সম্পদের মানে নিয়ামতের ওজন আর দিনের পথে সামান্য কোনো কাজের সামান্য কোনো আমলের সামান্য কোনো বিষয়ের নিয়ামত এর ওজন সমান এটা আসমান এবং জমিনের মাঝের ফাঁকাকে পুণ্য দিয়ে নেমত নিয়ামতগুলোর সাথে দুনিয়ার নিয়ামত তুলনা হয় আসমান জমিনের ফাঁকা দিয়া কারণের কথা তো কি বলা হয়েছে ধরে নিলাম মহাস্তিরা যে কথাটা বলে যে টা উঠে তার গোডাউনের কি বহন করে চাবি বহন করে এক একটা উট বারো তেরো মন কি করতে পারে বোঝা আনতে পারে বারো তেরো মন হলে সত্তরটা উঠে সত্তর দশে সাতশো এক হাজার মন ধরলাম এক এক টন নাকি এক হাজার মনে এক চল্লিশ টন এক হাজার মনে কি হবে এক কেজিতে যদি এক টন হয় তাহলে এক হাজার মনে কী হবে চল্লিশ টন ধরে নিলাম ফেরানোর কারণের কী ছিল চাহাবির বোঝা কয় টন ছিল চল্লিশ টন চল্লিশ টন যদি কি হয় চাহাবির চাবি হয় তাহলে গুডাউন তালা কয় টন তাহলে গুডাউন এর সম্পদ কয় টন পৃথিবীর কোন সম্পদশালী এখনও আছে এমন এলেন মাছ নাকি কীন মাছ চল্লিশ এই পরিমাণ হবে সম্পদও হ্যাঁ ডলার কি তার ডলারটাকে আপনি এটাকে সম্পদে পরিণত করেন স্বর্ণ রূপায় তারপরে অন্য অন্য দ্রব্য সামগ্রীতে আপনি রূপান্তর করেন পৃথিবীতে যে আবিষ্কৃত দ্রব্য সামগ্রী আছে এই পরিমাণ হবে তার এই পরিমাণও যদি হয় এবং এক শত কারণের সম্পদও যদি হয় সেই সম্পদের মূল্য আর একবার একজন উমেন বান্দার সুবাহ আল্লাহ মূল্য সমান একটা সজদার মূল্য আর এই পুরা সম্পদের মূল্য সমান দুনিয়া ওয়ামাফিহা একটা সজদা দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় সম্পদের চেকই আমাদের দিলে দিনের নিয়ামত দান করেছেন চিরস্থায়ী নিয়ামতাল আখিরাত কি এবং শ্রেষ্ঠত্বটা কোন পর্যায়ের শ্রেষ্ঠত্ব আপনি দেখেন এবং শত কারুনের সম্পদ একত্রিত করেন আর একটা সজদার সম্পদ আপনি কি করেন হিসাব করেন কোনটা বেশি এক শত কারণের সম্পদ হইলে তো এটা কোন সম্পদ দুনিয়ার সম্পদ কিসের সম্পদ দুনিয়ার সম্পদ কতটুকু উন্নত এটার জন্য টেনশনে থাকতে হয় এটাকে বাড়াতে থাকতে হয় সম্পদ আমাকে উপকৃত করবে তো এটার সুরক্ষার জন্য আমাকে টেনশনে থাকতে হয় আমাকে উপকার পায় কিন্তু কি করতে হয় আপনি এলন মাস্ক যেই ঘুমটা দেয় আপনি সেই ঘুম দিতে পারেন সেই শান্তির ঘুম দিতে পারেন পারেন সেই ঘুম তার নয় না কারণ তার কী করতে হবে এই হাজার হাজার কোটি ডলারের সম্পদের কী করতে হবে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদের সুরক্ষার চিন্তাটা নিয়ে কী করতে হয় যেতে হয় তার ব্যস্ততাটা কোন ইয়ার ব্যাপারে শুনেছিলাম বিল গেটস ওর মোবাইল হাত থেকে পড়ে গিয়েছে সে উঠায় কারণ সে দেখছে যে উঠাতে যে দুই তিন সেকেন্ড বা যে কতটুকু সময় তার কী হবে ব্যয় হবে সে যে কাজ করতেছে এ কাজের মধ্যে এর চেয়ে বেশি কী হয় প্রফিট হয় উঠানোর মধ্যে যে সময়টা নষ্ট হয়ে যাবে মোবাইলটা পাইলে কয় টাকার মোবাইল পাবে এখন যার এই টেন এই পরিমাণে আমি ব্যবহার করতে পারবো এমন হিসাবে নিয়ে এসেছে তারা তো হিসাব করেছে গবেষক দিয়ে এবং চিন্তা করে এটা নির্ধারণ করেছে আমার মোবাইল উঠানো আমার জন্য বেশি লাভজনক না মোবাইল না উঠে আমার কাজের মধ্যে আমার কি থাকা ইনভলভ থাকা এটা বেশি লাভজনক আমার কাজে চলে যাওয়া কাজে থাকা এটা আমার জন্য বেশি লাভজনক পরিণত হিসাবে দেখা গেছে যে তার কাজে থাকাটাই তার জন্য বেশি কি লাভজনক তাদের জীবন এই ধরনের হিসাবে হিসেবে চলে এসেছে আর সে শুধু তার লাভ দেখতেছে সে কি স্বর্ণ খায় না এই খাবার গুলোই খায় সাপ কি তার আমাদের চেয়ে বেশি লাগে এই যে রিক্সাওয়ালা সারাদিন মেহনত করার পরে পেট খোদাই করে গিয়ে যে পুরাতন তিন দিনের বাসি টক ডাল খায় পাল্টা বাতিল ওরা যে স্বাদ লাগে ওর ওই ইয়া দেখেন গে ওই বার্গার বর্গার আর কি জানি নাম বলে ওর কি এই লাগে এই স্বাদা কি করতেছে না পাচ্ছে না সাপ কিন্তু আল্লাহ দুজনকে সমানে সে এর মধ্যে পাচ্ছে আর ওর মধ্যে কি এই আমি এটাই বলতে চাচ্ছিলাম যেটা বলেছেন আমরা কি সেখানে এইতো আমরা আমরা তো দাবি করি আমরা দিনের পথে আমরা আখেরাত জান্নার চাই জান থেকে বাঁচতে চাই প্রতিটা সেকেন্ডের প্রতিটা নিয়ে মানে দিনের আমলের কষ্টের ওই ফল আমাদের কিন্তু আমাদের সেকেন্ড আমরা হিসাব করি না কিন্তু যারা যারা এই পথে হয়েছে তাদের মতো এই নবীর যারা ছিলেন হিসাব আমাদের কোন বুঝর্গ আমি হয় না ওই দিকে এটা ঠিক বলেছেন কোন কয় বছর জানি এবং তিরিশ বছর যাবি কি খান সাঁতু খান রুটি খান না জিজ্ঞাসা করছে আপনি রুটি না খেয়ে ছাতু খাওয়ার অভ্যাস করেছেন হিসাব করে দিয়েছি রুটি মধ্যে পরিমাণ পানি দিয়ে খেয়ে ফেললে অনেক সময় কম ব্যয় হয় এই পরিমাণ সময় যতটুকু বেঁচে যায় এতবার এদের আলোচনাগুলো আসলে আমাদের কে এমন নাই যে আমরা এলোন মাস্কের মতো হতে চাই না বাস্তবে বলেন আমার সামনে যদি এলন মাস্কের মতো হওয়ার থাকে থাকে সুযোগ আমাদের আমাদের মধ্যে এটা জন্য অনেক দূরের বিষয় হবে না এটা জানি অনেকটা এই কারণে আমরা বলি না যে আমি হতে চাই বাস্তবে যদি আপনার সামনে এই দরটা এখন খুলে যায় আপনি কি করবেন বলেন দেখি বাইরের থেকে পরামর্শ করবেন জিম্মারের পরামর্শ করবেন তো ওর কাছে জিজ্ঞাসা করলে লাভ হবে না কোনো আর জিজ্ঞাসা কোনো প্রয়োজন নেই নাথিং এই ধোকা দিয়ে হয়তো নিয়ে যাবে চিন্তা আসলে অনেকেই চিন্তাও কারণ এখন আসলে এই সম্পদ কারণের মতো আমাদের হাতে আসে না আমাদের প্রতি নির্দেশ কি যে আল্লাহর এই সম্পদের যথাযথ ব্যবহার করো মানে কি এই যে পুরা উল্লসিত হয়ে এটা দুনিয়ার মধ্যে এটাকে ধ্বংস করে দিও না এর দিয়ে তুমি কি তালাস করো আখেরাতশ করো ফিমা আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটা দিয়ে তুমি কি তালাস করো আখেরাতশ করো এখন আখেরাত তালাসের ক্ষেত্রে যদি কারো ব্যালেন্স নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে হয়েছে যে ওলা ক্ষেত্রে তোমার যতটুকু ভাগ আছে এটা বলে যেও না এটাও কর তোমার জরুরত পরিমাণ কি করো। খাবার গ্রহণ কর এই ক্ষেত্রে তো নমুনা আছে আম্বিয়া আলিম সাল্লা সাল্লামের জীবনী আসে না আশলাফের জীবনী আসে না সাহাবাইকার জীবনী আসে না জরুরত কি পরিমাণ একদম মানুষের জরুরত কী পরিমাণ একটা ঘর যেখানে সে কি নিবে দুই মোটো খাবার যেটা দিয়ে তার পিটকি থাকবে সুজা থাকবে এর বাইরে জরুরত কি একজন মানুষের আর যদি আর একটু হয় একজন কী একটা বিবি আর একটা কী হাদ্লা আলাম তার আমেলদের জন্য বা খোলাফেয়ারা সেজন্য যাদেরকে শাসক নিয়োগ দিতেন তাদের সর্বোচ্চ ফ্যাসিলিটি কী দিতেন একটা খাদের দিয়ে দিতেন তার সহকারী একজন কী করতেন বিয়ে দিতেন হ্যাঁ এইটার ভাতা সরকারি কোষাগার থেকে যাবে আর সে সেবা করবে কার তোমার ব্যক্তিগত কাজ করবে বা তোমার সরকারি কাজ করবে সব তোমার সহায়তা করবে এটা হলো কি ধারণা সে একজন আমির সম্পদের কিনে এদের মধ্যে কি করে দিসমাংসা করে দিস মানে এদের তিনজনের যদি আবার ঝগড়া বনি মনে না হয় আরেকজনকে নিয়োগ দিতে হবে যে তুমি কি করে দিও এদের মধ্যে করে দিও এই জন্য দেখেন না বাসের মধ্যে এই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আবার কী করে চেক করে বাসে তো টিকিট কাটবে টিকিট কাটে যাত্রীদের থেকে আবার ঠিক মতো কাটলো না নিজেরা ভাড়া পকেটে করলো এই আবার কি থাকে থেকে 10 টাকা দিয়ে এরা কি করে কোম্পানিকে ঠিকই ফাটিয়ে দিয়ে দেয় এদেরকে চেক দিবে কে এই চেকাররা করে পকেটে পয়সা তো এদেরকে চেক দিবে কে দশ টাকায় বিশ টাকা দিয়ে দুইটা যাত্রী যদি সে কম লেখাতে পারে সেও দেখলো আমারও লাভ আর ওই দেখলো আমারও 10 টাকা দিলাম কিন্তু আসলো তো আমার একশো টাকা এই ভাবে চেকার নিয়োগ করে করে করে করে এই কারণেই তো দ্রব্যমূল্য যে মানে পণ্যের দাম যে প্রান্তিক পর্যায় থেকে মানে রক্ষা পর্যায়ে পর্যন্ত আস্তে আস্তে কি হয়ে যায় অনেক বেড়ে যায় এই মধ্য মদ্যস্তর কারণে মদ্যের এই হাসগুলোর কারণে সবকিছুর মধ্যে বাসের ভাড়া এত হওয়ার প্রয়োজন ছিল তো মালিকরা লাভ উঠানোর জন্য কি করতে হয় তার তো কোথায় খরচ করতে হয় আর তৈরির মধ্যে সে অন্য চাঁদার মধ্যে খরচ করতে হয় এখানেও তো খরচ করতে হয় তাই কন্ট্রাক্টর দিতে হয় তারপরে কন্ট্রাক্টারের জন্য আবার কি আছে ওই চেকার আছে চেকার দিতে হয় আবার চেকার এই দুইজনে মিলে যে কি করবে গাপলাটা করবে সেই ভোগালটি সেই গাড়তিটা তার কি করতে হবে সবকিছু তো এসে পরে কারোর যাত্রীর এখন আমাদের আল্লাহ যে সম্পদ দিয়েছে না এই সম্পদের ক্ষেত্রে আমাদের কি চিন্তা যে এইগুলো দিয়ে তুমি আখেরাত কি করো না ভুলে যেও না এটা দিয়ে কী তালাস করো আখেরাত তালাস করো আমাকে চোখ দিয়েছেন কিসের জন্য এটা দিয়ে আখেরাত তালাশ করার জন্য কান দিয়েছেন এটা দিয়ে কি করার জন্য আখেরাত তালাশ করার জন্য আর শোনা দিল এখানে যারা সমবেত এদেরকে অতিরিক্ত কিছু দিনই বুঝ দিয়েছেন বা অতিরিক্ত কিছু যোগ্যতাও দিয়েছেন দুনিয়া বিযোগ্যতা এই যোগ্যতা গুলো কিসের জন্য দিয়েছেন আল্লাহ আল্লাহ আখিরত আপনার ভিতর এই যোগ্যতা আছে আল্লাহ তালা ভালো শিক্ষিত বানিয়েছেন ব্রেন ভালো দিয়েছেন বুঝ ভালো দিয়েছেন উপস্থাপনা শক্তি ভালো দিয়েছেন আমাদের প্রত্যেকের ব্যাপারে বলতেছে এটার ক্ষেত্রে আল্লাহ আল্লাপাকের হুকুম কি এটা দিয়ে কি তালাশ করেন আপনাকে এটা দিয়েছেন এই আপনার এই নিয়ামত আপনার যেই সম্ভাবনাগুলো আছে এগুলো দিয়ে আপনার প্রতি নির্দেশ কি আমার প্রতি নির্দেশ কি আমাকে যতটুকু কত বড় সম্পদ একজন দুনিয়া এবং দুনিয়ার সবকিছু থেকে এলন মাস্ক মাস্ক যা আছে জুকারি করে একটা সজদার দাম আপনার সম্ভাবনাটা আপনার সামর্থ্যটা কি পরিমাণ বড় কল্পনা করেছি আমরা আপনি ওই করতেছি কোন ধরনের সেটা আসলে আমরা গভীরভাবে ভাবি এটা আসলে হেয়ালি কোন কথা না আসলে বাস্তবতা এটাই চেয়ে কুটি গুণ বেশি সম্পদ আল্লাহ আমাদেরকে কি করেছেন এবং নিশ্চিত এটা এটাই দেখেন একটা সজদার এই সজদার যদি সারা পৃথিবীর চেয়ে কি হয় বেশি দামি হয় তাহলে এখন একটা মোমেনের কাছে আগ্রহের বস্তু হওয়ার কি আগ্রহের বস্তু হওয়ার কথা কোনটা সজদাটা পৃথিবীর অন্য অন্য আমরা পৃথিবীর পুরা যতগণা পৃথিবীর সামান্য কিছু পচাকান্দা বস্তু এটার জন্য এ আমরা কী করতেছি অবহেলা করতেছি শুধু সজদা কেন সজদা যদি নকল সজ হয় এর মূল্য এত বেশি আর সজদার যদি ফরজ সস দেওয়া হয় করাটা কেমন আর সরজ সজদার শুধু সজদা এই দিনে কেন সজদার সুযোগটাকে মিস করে অন্য কাজের মধ্যে নিজেকে জড়ান নাই মানে সজদার সুযোগ হারিয়ে এই সময়টাকে অন্য কাজে ব্যয় করেন নাই তারা কি সর্বোচ্চ প্রাধান্য পাওয়ার উপযোগী কোন বিষয়টা এটা বুঝতেন না বুঝতেন না আর সেই অনুযায়ী তারা জীবনটাকে পরিচালনা করে নেই এই কারণেই তো আল্লাহ তারা তাদের জীবনের মতো আমাদের জীবনকে বানানোর জন্য কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন আমি নমুকামা আমানা তারা মানে নেছে তোমরা তাদের মতো কেন ইমান ইমানের দিক দিয়ে তারা যেমন আদর্শ নমুনা মডেল আমলের দিক দিয়েও তারা আমাদের জন্য কি আদর্শ এবং মডেল মানে উঁচু ইমান এবং আমলের মধ্যে উঁচু পর্যায়ে কোনটা ইমান ইমানের দিক দিয়ে যিনি আদর্শ হবেন আমলের দিক দিয়ে আদর্শ হওয়ার যোগ্য না অর্থাৎ সাহাবাহিকরমের জীবনটাই হলো আমাদের জন্য কি তারা নিজেদের জীবনটাকে কীভাবে ব্যয় করেছেন ব্যবসা ছিল কিতাবের মধ্যে ওনার ব্যবসার বিস্তৃতির যেই আলোচনা পাওয়া যায় সেটা হলো সেই সময় ওনার ব্যবসার কাজের মধ্যে চারশো কর্মী নিয়োজিত ছিল আমাদের সময়ের মতো চারশো চাকরি দিবে না সে সময় তো গোলাম চারশো গোলাম মানে এদেরকে কি দিতে হয় না চব্বিশ ঘন্টা বেতন দিতে হয় না খাবার দিলেই হয় দিলে জায়গা হয় এই ধরনের চারশো গোলাম দিয়ে ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করতেছে কত বড় লাভজনক ব্যবসা এর ফলে আবার এদেরকে বসিয়ে মানে বিলাসী তার মধ্যে এদেরকে উপভোগ করতেছে না এদেরকে দিয়ে উপার্জন করতেছে তাহলে তার সম্পত্তি পরিমাণ ইসলাম গ্রহণ করার পরে সব ছেড়ে দিয়েছেন তো অনেকে জিজ্ঞেস করেছে যে ইসলামের মধ্যে তো দুনিয়ার উপার্জন হালাল উপার্জন কিনা নিষিদ্ধ নয় আপনি এটাই ওগুলো ঠিক রেখে অত আপনি ইসলামের বিদায় বিধানগুলো পালন করতে পারতেন এখন বলেছেন যে ইসলাম গ্রহণ করতে আমি যতটুকু দেরি করে ফেলেছি এখন আমার যে অনুভূতি হয়েছে যদি আমার কি মসজিদে নবমীর পাশেও আমার ব্যবসার প্রতিষ্ঠান থাকতো আর প্রতিষ্ঠান পরিচালনা করে আমি পাঁচ রক্ত নামাজ মসজিদে নবমীতে পড়তে পারতাম তারপরে এতটুকু ব্যস্ততাও আমি নিতাম বুঝেন নেবি সেটা আমি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে আমি সময় দেব আর ধর্মকর্ম পালন করবো সেটা তো বহু কথা মসজিদে নবমীতে রাসুলসল্লামের সান্নিধ্যে পাঁচ রক্ত নামাজ আদায় করে আমার ব্যবসা যদি আমি কি করতে পারতাম পরিচালনা করতে পারতাম তারপরেও আমি কি করতাম না এই ব্যবসা ধরে রাখতাম না যে আমার দিন গ্রহণ করতে যে একটু কি হয়ে গেল সময় বিলম্বিত হয়ে গেলো পরে দিন গ্রহণ করলাম এর কারণে আমার যে পরিমাণ ক্ষতি হয়ে গেল। ছুটে গেলো অন্যরা আমার চেয়ে অগ্রসর হয়ে গেল এখন আমি দুনিয়ার এতটুকু ব্যস্ততা দিও আমার সরাসরি দিনের কাজের মধ্যে বেঘাত ঘটাইতে আমি চাই না এই বোঝটা কি ওনার সহি ছিল না ভুল ছিল বলেন বলছিল যে আপনি সম্পদ উপার্জন করে দিনের কাজ করবেন সম্পদ দিয়েও দিনের খ্যাতবত করবেন মাল খরচ করবেন এগুলো এক পর্যায়ে আমাদের অনেকের জন্য ধোঁকা হয়ে আছে যে আমরা সম্পদ উপার্জন করে আমরা সম্পদ দিয়ে দিনের খ্যাত করব আমি নিজের দিব না নিজেকে দিনের মধ্যে ব্যয় করবো না দিন এত দামি না যে আমার মতো ব্যক্তির সময় মেধা আমি এখানে কি হব খরচ হব আমি উপার্জন করব কিছু টাকা কিছু দিনের সপ্তাহের দিন দিন তুমি এ টাকা নিয়ে চলো আমি তোমার জন্য হয়ে যাব এটা আমি তো এতো ছোটো না আমার তো একটা কি আছে মূল্য আছে যদি আপনি বলেন কেরিয়ার আছে ফিউচার আছে আমি তোমার জন্য যদি এইভাবে ইনভলভ হয়ে যাই তাহলে আমার কেরিয়ারের আর ফিউচারের কি হবে হ্যাঁ তোমাকে আমি আমার কেরিয়ার থেকে আর ফিউচার থেকে কিছু কি দিয়ে দেবো কিছু সাদাকা দিয়ে দেব এটা নিয়ে তুমি চলো আর তাহলে আমি আলহামদাল্লা তু আসাল্লাম দিল্কে আল্লাহ পারতেন না কারণের মতো সম্পদ দিয়ে যে লোকদেরকে টাকা দিয়ে কিনে কিনে দিন করে চালান এখন ওই যে মিশনারিরা করে খ্রিস্টান মিশনারিরা ওরা টাকা দিয়ে দিয়ে দিয়ে লোক কি করে কিনে ফেলে খ্রিস্টান বানিয়ে ফেলে আল্লাহ তালা এমন কোনো ব্যবস্থা দিয়েছেন কোন নবীর মাধ্যমে যে পয়সা দিয়ে দিয়ে টাকা দিয়ে দিয়ে কিনে গরম উল্টো হয়েছে যারাই দিনের ডাকে সারা দিয়েছে তারাই যা যে পরিমাণ ছিল সেই পরিমাণ থেকে হাত ধুয়ে বসতে হয়েছে দিনের টাকা সারা দেওয়ার সাথে সাথে আগে তো ছিল এখন শূন্য নাই হয়ে পড়েছে দিবে দূরের কথা এটা হলো আল্লাহর জন্য আসা আল্লাহর বিশ্বাস করে না দেখে গায়েবের উপর বিশ্বাস করে সেখানে কি করবে আল্লাহর জন্য আসবে এটা হলো প্রকৃত মুভমেন্ট এই মুভমেন্ট আল্লাহ চান লোভে আসবে সেখানে লোভ যতক্ষণ আছে যতক্ষণ সুবিধা আছে ততক্ষণ থাকবে আর এই মার্কা মুসলিমের পৃথিবী ভরা থাকবে আল্লাহ তালা কিনেই দরকার নেই কিনেই দরকার এই জন্য শুধু দুনিয়ার লুব দিয়ে লোকদেরকে ইসলামের মধ্যে আনা এটা কাম্য মানে এটা সহিতরিকা না এতটুকু বরং শুধু আখেরাতের লুব্ধি আনবে কোনো কষ্ট নাই এটাও কি হয় না কারণ দিনের পথে আসার পরেই কি হয়েছে নগদ কষ্ট শুরু হয়ে পড়েছে আখেরাতে লাভ তো আসে লুপ্ত আসে নগদ কি আসবে আল্লাহ পারতেন যে দিনের পথে আসলে দুনিয়ার কোনো লাভ হবে না টাকা পয়সা হবে না কিন্তু আখেরাতে অনেক কি হবে লাভ হবে কিন্তু নগদ কোনো কষ্ট আসবে না এমন পারতেন না এটাও করেন না আল্লাহতালা দুনিয়ার টাকা দিয়ে তো কিনেনি নেই বরং উল্টা কি করেছেন কষ্ট চাপাই দিয়েছেন দিনের পথে আসো আর কষ্ট গো করো রাজি সে পরিষ্কার বলেছে যে আমাকে মহব্বত করবে অভাব তার দিকে দরিদ্রতা তার দিকে এমন ভাবে দৌড়ে আসবে পানি উঁচু জায়গা থেকে নিচের জায়গার দিকে যেভাবে দৌড়ায় যায় ঢল যেভাবে উঁচু জায়গা থেকে নিচের জায়গার দিকে কি করে দৌড়ায় যায় আমাকে যে ভালোবাসবে তার দিকে দারিদ্র দরিদ্রতা এইভাবে দৌড়িয়ে যাবে এবার ভালোবাসার মজা বুঝো এবার ভালোবাসার মজা কি করো বুঝো এই তারপরও ভালোবাসবে কিন্তু আমাদের তো সহ্য হয় না আমরা বলি যে হ্যাঁ আমরা ভালোবাসব কিন্তু এই ভালোবাসার এই প্রভাব কি করব না নেবো না আমরা আল্লাহ নবীকে ভালোবাসে কি হয়ে যাব। ধনকুবের হয়ে যাবে সম্পদশীল হয়ে যাবো বুঝাচ্ছি অনেক আছে অনেক পীর আছে অনেক মানে ব্যবসায়ী আছে যে রসুলের ভালোবাসার কথা দেয়ালে দেয়ালে লেখে রসুলের ভালোবাসার কথা বলে ওখানে গেলে এমন তাবিজ দেয় যে ধনী হয়ে যায় আর যায় অমরিতরা কি হওয়ার জন্য ওই ভালোবাসার পীরের কাছে ধনী হওয়ার জন্য অথচ রসল সসম বলেছেন যে আমার ভালোবাসা যার মধ্যে আসবে তার দিকে কি আসবে দরিদ্রতা এমন দৌড়ায় আসবে এখন যদি ভালোবাসার মূল্য থাকে সে প্রবাহ করবে না যে দারিদ্রতা আসলে আসুক এর চেয়ে আমার কাছে মূল্যবান লোভনীয় আকর্ষণীয় হলো কি রাস্তা সাল্লো আসবে আর ভালোবাসা এই ভালোবাসার পরীক্ষার সামনে এই দরিদ্রতার কষাঘাত এটার কষ্ট এটার চাপ এটার অপমান কিচ্ছু না এটা হলো ভালোবাসার পরীক্ষা আমি এটার পরবাহ করি না যাকে ভালোবাসি তার জন্য আমি কিনিতে রাজি এই অপমান সহ্য করতে রাজি আর দুনিয়ার প্রেমিক প্রেমিকাগুলি অত একজনের আরেকজনের জন্য কি করে যখন ভালোবাসায় তখন তার জন্য সমাজ থেকেছে সমাজের লাঞ্ছনা গঞ্জনা অপমান তাদের গালি গোলজ মা বাপ আত্মীয় স্বজন এইগুলোর কী মানে তিরস্কার এগুলো কী করে নেই করোয়া এই পচা ভালোবাসার জন্য যদি এতটুকু কী করতে হয় কোরবানি দিতে হয় তাহলে প্রকৃত ভালোবাসার জন্য কি কোনো কুরবানি নেই কোনো পরীক্ষা নেই আমাদের মন কী এই জন্য নিজেকে ওই প্রস্তুতি ওইভাবে প্রস্তুত করতে হবে যে হ্যাঁ আমি দিনকে ভালোবেসেছি রাসুল সাল্লামকে ভালোবেসেছি আল্লাহ তালাকে ভালোবেসেছি এখন এই ভালোবাসার মর্যাদা রক্ষার জন্য আমি সব কিছু কুরবানি দিতে দেখে আছি প্রস্তুত আছি আল্লাহ তালা যদি আমার থেকে কুরবানি নিয়ে আনেন আমি সব কুরবানি দিয়ে দিবো এবং হাসি মুখে দেব যে আমি আমার ভালোবাসার জন্য আমি কি করতেছি কোরবানি দিতেছি হাসি মুখে দিতে পারলে সে আসলে প্রকৃত ভালোবাসার এই ভালোবাসার পরিচয় দিতে পারতেছি সেগুলো আমাদেরকে কুর্বানি দিব আমি আমার নিজেকে কাকে নিজেকে হ্যাঁ নিজের যতটুকু আছে সেগুলোকে এখন এটা একটা ধোঁকা যে নিজেকে কুরবানির মধ্যে না ফেলে আমি উপার্জন করব তারপরে সেই উপার্জিত বস্তুটা এখানে কি করবো আমি দিয়ে দিব যে আপনি আমাকে একশো টাকা দেন দশ টাকা আপনাকে হাদিয়া দিয়ে দিব দেখেন আমি দশ টাকা দিই না না দেখেন নিশ্চিত আমি দশ টাকা কি করব আপনাকে বিশ্বাস হয় না দিয়ে দেখেন আল্লাহ আল্লাহ তামের সাথে আমাদের কমিটমেন্টটা হলো এই মার্কা আল্লাহ নিশ্চিত আমরা কি করব দিনের ক্ষেত্রে করবই করব আপনি আমাকে কি করেন এই অবস্থাটা দিয়ে দেন এই চাকরিটা দিয়ে দেন আমার ফিউচারটা এইভাবে গঠন করে দেন আমার এই বাসনাটা পূরণ করে দেন এরপরে দেখেন আমি কি করি এই মহা কৌতুকের মধ্যে আল্লাহর সাথে আমরা কি আসি যেন পরে আছে আল্লাহকে বলতেছে যে আপনি এইভাবে করেন তখন আমি এইভাবে করবেন আপনি তো এইভাবে করলেন না যার কারণে আমি এইভাবে করতে পারি নি হাসের মাঠে আমি এটাই বলবো আল্লাহ তালা দেখিয়ে দিবেন তোমাকে তুমি যেটা চেয়েছিলে সেটা দিয়েছি না ঠিকই কিন্তু কি পরিমাণ দিয়েছিলাম বলো দেখি এবার এটার হিসাব এইগুলোর কি সুক্রিয়াদ করেছে তো। আসমান জমিন চাঁদ সূর্য বাতাস আগুন পানি পাহাড় পর্বত নদী নালা সব কিছু তোমার কাজে আমি নিয়োজিত করেছি তোমার খেতমাত করেছে তোমার সেবা করেছে কিভাবে সেবা করেছে দেখো ঠিকই সারা পৃথিবী তো আমি ভোগ করেছি আমার জন্যই তো ছিল সারা পৃথিবী এমনকি সারা পৃথিবীর প্রতিজন মানুষও সেটা আমার কাজে এসেছে ওই লোকগুলো সেইগুলো আবিষ্কার না করলে আমি ভোগ করতাম কিভাবে আমি সুবিধাটা পেতাম কোথায় সেইগুলোকেও নিয়োজিত করে দিয়েছেন প্রত্যেকেই দেখবে যে আমার জন্যই তো সব ছিল আমি তো ছিলাম পৃথিবীর মধ্য মধ্যে খালিফাতুল্লাহ হিফিল আমার জন্যই তো সব করেছেন আল্লাহ সেই আমি যিনি আমার জন্য সব কিছু করলেন তার জন্য কিছুই করে আসলাম না ইকর কিতাব আক কফা বিন আফসিকা হাসিব এই তোমার আমল নামা তুমি দেখো হিসাবের জন্য তুমি যথেষ্ট কি পেয়েছ আর এর পরিবর্তে তুমি কী করেছ হিসাব দাও কী দাও লতুস আল্লাউমিনিক ফিন যত নিয়ামত আছে সব আল্লাহর পক্ষ থেকে আর যদি নিয়ামতগুলিকে হিসাব করতে যাও নিয়ামত গুলোর হিসাব সমৃদ্ধ করা হয়েছে কত কোটি ডলারের ভিতরে চলে আসছে এক ট্রিলিয়ন ডলার তাই না তোমার প্রতি যে নিয়ামত আছে এটা বলো কতটুকু হিসাব করেই কি করতে পারবে না শেষ করতে পারবে না এই পরিমাণ নিয়ামত তোমাকে দান করেছি এটার কি করেছে আসলে আমরা প্রত্যেকে এই কারণের একটা অবস্থানের মধ্যে আছি আমাকে এই পরিমাণ সম্পদ আল্লাহ তালা কি করেছেন দিয়েছেন আমার প্রতিও নির্দেশ যে তুমি কি করো এগুলো দিয়ে আসার তালা শোনা এটা কাজে লাগা এটা দিয়ে তুমি কি পরিমাণ পেয়েছি আল্লাহ নিয়ামত দান করেছেন আল্লাহ তালা কত সুন্দর করে বলেছেন ইসলাম পরিপূর্ণ করে দিলাম এর অর্থ আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম ইসলামের প্রতিটা বিধান নিয়ামক যে বিধান যত কঠিন সেটা তত বড় নিয়ামক কত বড় নিয়ামতের সন্ধান আল্লাহ তারা আমাদেরকে দিয়ে দিয়েছেন এই সন্ধানকে এলন মাস্তরা পেয়েছে আমরা এলন মাস্তের পিছনে ছুটি ওদেরকে বড় মনে করি ওদের দিকে দৃষ্টি দেই। এটা কত বড় হীনমন্নতা আর কত বড় নিজেকে অবমল্যায়ন করা নিজেকে ভুলে যাওয়া নাসুল্লাহ আংসাহুম তার আল্লাহকে ভুলে গেছে যার কারণে আল্লাহ তারা তাদের নিজেদেরকে নিজেরা ভুলে গেছে এমন অবস্থা বানিয়ে দিয়েছে নিজের নিজেদেরকে ভুলে গেছে আমি যে আসলে কি আমার যে মর্যাদাটা কি সম্মানটা কি আমার যে অবস্থানটা কোথায় এটা আমি ভুলে গিয়েছি এটা আল্লাহকে ভুলে যাওয়ার একটা নগদ পরিণতি হলো নগদ দুর্গতি হলো যে নিজে কি করে যায় ভুলে যায় আমার যে সম্ভাবনাটা কি এটা আমি কি করি না বুঝি না কি করতে না এক হাজার টাকা নোটের ভাঙ চা খাওয়ার আমার খুব আগ্রহ এই যে পাঁচ কাপ দশ কাপ কবি না খেলে হয় নাগল কারণ জ্বালানি নাই যে আর কি করতেছে এক হাজার টাকা নোটের বান্ডিল কি করতেছে চা গরম করতেছে জানেনা যে এক হাজার প্রত্যেকটা নোটের ভিতরে হচ্ছে কিসের জন্য একটা বান্ডিল শেষ করে দিয়েছে পাঁচটা বান্ডিল শেষ করে দিয়েছে চাটা গরম হয়েছে ঠিক আমরাও ঠিক এই করতেছি আমাদের এই মূল্যবান জীবনের সেকেন্ড গুলোকে সময়গুলোকে আমার যে আল্লাহ তালা সম্ভাবনা দিয়েছেন মেধা আমার চিন্তা ভাবনা এটাকে আমি খরচ করতেছি কৃষির পিছনে এই চা গরম করার পিছনে একটু সাময়িক উপভোগের পিছনে একটু আনন্দ গ্রহণের পিছনে অথচ এটা দিয়ে আমি কি করতে পারছি ইয়াজ প্রতিটা নোট দিয়ে আমি কতগুলো চা আনতে পারতাম কতগুলো চার খাবারের ব্যবস্থা করতে পারতাম কত কাজ করতে বল না। আমরা বেশি আমরা নিজেদেরকে অবমূল্যায়ন করতে নিজেদেরকে দাম ছাড়া করতে নিজেকে কেউ যদি কেউ মূল্যায়ন না করে নিজেকে কেউ যদি মূল্য না দেয় তাহলে পৃথিবীর কেউ তাকে কি দিবে না মূল্য এই জন্য হাদিসের রাস্তা মূল্যায়ন বলেছেন যে নিজেকে সমৃদ্ধ মনে করতে পারল না সে আমার উন্নত আমরা কি দিয়ে সম্পদশীল কোরআন দিয়ে এই সম্পদ দিয়ে আমি নিজেকে কি মনে করি না সম্পদশীল মনে করি না আসলে তার কথা তো এটা সেটা বলেছে সেটা করেছে তার বইয়ের সাথে তার যোগ্যতার তার শ্রমের তার চেষ্টার ইয়া ছিল না কিন্তু বাস্তবে পুরানের সেটার থেকে তো সবাই নেওয়াটা নিশ্চিত না তার মধ্যে নিশ্চিত সবার সফলতা তো এখানে কি নিশ্চিত না এর মধ্যে কোনো সন্দেহ আছে আমরা এটাকে আমরা নিজেদের কি মনে করতেছি না সম্পদ মনে করতেছি আমরা অন্যদিকে তাকিয়েছি যদি সম্পদ মনে করত মুসলিম সন্তানগুলো আমরাও নিজেদের সন্তানগুলোকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো তারপরে দুনিয়ার এই সমস্ত মানে শিক্ষায় শিক্ষিত বানানোকে বেশি গৌরবের মনে করি না একজন কোরআনের বাহক বানানোকে বেশি গৌরবের মনে করি কোরআনের জ্ঞান সমৃদ্ধ বানানো বেশি গৌরবের মনে করি অথচ দুনিয়ায় আমরা গৌরবে আমরা আটখানা হয়ে আছে। যে আমি এই আমার সন্তানাদিরা এই আমি এত মুক্তা মানে কি গর্ভা অর্ভা রত্ন গর্বা রত্ন মানে কি একজন ডাক্তার বানিয়েছে একজন ইঞ্জিনিয়ার বানিয়েছে একজন এই বানিয়েছে একজন ব্যাংক বানিয়েছে একজন ঠ্যাঙ্ রত্ন গর্বা লেপেটের ভিত্তি থেকে কোরআনের একটা অক্ষর বের হবে না কোরআনের বিষয়ের ব্যাপারে অক্ষর একজন এফপি তার বাসায় রমজানের ষোলো একজন গেছে দুপুর বেলা একজন হুজুর গেছে দুপুর বেলা খাবার এনে দিয়েছি রোজান না রমজান না রমজান এসে গেছে রমজান এসে গেছে রমজানের ষোলো তারিখ রমজান এসে গেছে কোন মানে সোসাইটিতে আমরা বসবাস করি এই পর্যায়ের ব্যক্তি সে রমজানের ষোলো তারিখ মুসলমান জানে না যে রমজান কি হয়ে গেছে এসে গেছে হুজুর রে বেলা কি দেওয়া যাবে না মানুষের এখন কোন অবস্থা শুধু যারা বিবৃতি দেয় রমজান আসছে রমজানের জন্য একটু কি দিতে হবে বিবৃতি দিতে হবে এই হলো অবস্থা আমরা ইসলামকে এত রূপ এখন ইসলামকে আমরা কি করতেছি নিজেরা মূল্যহীন বানিয়ে রেখেছি আল্লাহ দিনকে মূল্যহীন বানিয়ে রেখেছি আমরা মূল্যহীন হয়েছি আচ্ছা আসলে আমাদের মূল্যকে দুনিয়ার এই হাবিজাবি দিয়ে তুলনা করার কিছু ছিল আমরা নিজেরা এই মাপা শুরু করে দিয়েছি দুনিয়ার সম্পদ দিয়ে নিজেদেরকে অথচ আমরা কি এই এইগুলো দিয়ে মাপার মত এই পাল্লা আমাদেরকে মেপে ইয়া করতে পারবে কোন পরিমাপ নির্ধারণ করতে পারবে আমরা এগুলোর পিছনে নিজেদেরকে নিজেদের এই অমূল্য সম্পদকে নিজেদের এই পুঁজিকে নষ্ট করতেছি যতটুকু আমরা আমাদের এই সময় সম্ভাবনা মেধা শ্রম এগুলোকে দুনিয়ার পিছনে ব্যয় করতেছি কি কাজে লাগছে এইভাবে পড়ে থাকার কারণে তো দিন বেশি শিখতেন এই কারণে তারপরে যেই পরিমাণ ধনী ছিলেন সেই লোকটার শেষ জীবনটা কোন অবস্থায় কাটলো আসলে কি তাদের এই অবস্থানটা ভুল ছিল তাহলে আমাদের গন্তব্য আসলে কোনটা আমাদের এখন যতটুকু অলফ আলোচনা হয়েছে যদিও আমরা সেইভাবে গুরুত্ব দিতে পারি নাই আসলে গুরুত্বের বিষয়টা আমরা নির্ধারণ করতে পেরেছি তো অলফল আসলে আমি নিজেকে মূল্যবান বানানোর ব্যবস্থাটা কী আমার জীবনের সেকেন্ড আমি এটা খরচ করলাম উদাহরণ দি। একজনে একশো পিস নিজের ফ্যাক্টরিতে কোনো একটা পণ্য উৎপাদন করছে ফ্যাক্টরি থেকে পাইকাররা এসে ক্রেতারা এসে নিয়ে যায় প্রতি পিসে তাকে দশ টাকা লাভ নগদ পয়সা দিয়ে যায় তার পণ্যগুলো নিয়ে যায় প্রতি পিসে কত লাভ সে পিস উৎপাদন করেছে এক পিসে টাকা লাভ বিষয়টা হলো এমন যে এখন যদি সে ফ্যাক্টরিতে বিক্রি না করে এটাকে বাজারে নিয়ে বিক্রি করে তাহলে প্রতি পিসে সে একশো টাকা করে লাভ কিন্তু বাজারে নিয়ে বিক্রি করলে নগদ পয়সা পায় না হয়তো বেলা পাবে এক দিন যাবে আর বাজারে নিয়ে বিক্রি না করে আরেকটু উন্নত মার্কেটে যদি বিক্রি করে সে প্রতি পিসে এক টাকা বেশি পায় কাজার টাকা এক টাকা লাভ কিন্তু পয়সা পায় দিন পরে এক সপ্তাহ পরে সপ্তাহ পরে এক সপ্তাহ পরে এক পিস সে উৎপাদন করার পরে তার জন্য কোথায় বিক্রি করাটা বেশি ভালো হবে বড় মার্কেট কারণ প্রতি পিসে সে এক হাজার টাকা তার লাভ হচ্ছে পাচ্ছে এক সপ্তাহ পরে কিন্তু পাচ্ছে তো বিশাল আলাকারেও পাচ্ছে সেও তাহলে স্বাভাবিকভাবে সে একজন উৎপাদক কী করবে বলেন ঠিক আমাদের অবস্থাটা এমন আমরা আমাদের দুনিয়ার জীবনের সময়টা কি করতে পারি দুনিয়ার কাছে ব্যবহার করতে পারি ওই যে চা গরমের উদাহরণ দিলাম যে এক টাকা নোট এটা দিয়ে চা গরম করলেও আমি গরম করতে পারি নগদ একটা সুবিধা আমি নিয়ে নিতে পারি কিন্তু আমি যদি কি করতে চাই এটা দিয়ে চা খেতে চাই তাহলে তো আমার বাজারে দিতে হবে একটু পরে উপকারটা আমি পাবো নগদ তো আর পাবো কিন্তু দেখেন কী পরিমাণে প্রকার পাবো এখানে দশ হাজার এক হাজার একটা বান্ডিল কত কত হবে এক লাখ টাকা এক লাখ টাকা খরচ করলে এক কাপ চা হবে আর সেখানে গেলে আমার শুধু একটু কষ্ট করে দূরে গিয়ে দোকান থেকে আমি এটা দিয়ে যদি চা আনি সেখানে কিন্তু তৈরি আছে তাহলে আমি কি একটা লোক দিয়েই আমার 10 টাকা দিয়ে হয়ে যাচ্ছে আমার কি পরিমাণ ইয়া হচ্ছে লাভ থেকে যাচ্ছে আমার সেকেন্ড এ আমি একটা সেকেন্ড দিয়ে আমি কি করতে পারি যেটাতে অবহেলায় নষ্ট করতে পাবে এটা দিয়ে আমি দশ টাকাও কামাই করতে পারবো এটা দিয়ে দশ হাজার টাকাও কামাই করতে পারবো এটা দিয়ে আমি আসমান জমিন পরিপূর্ণ করে ফেলার মতো এই পরিমাণ নে কেউ আমি কী করতে পারি কামাই করতে পারি আখেরাতের কাজের দিক দিয় শুধু দুনিয়ার কাজের দিক দিয়ে আমরা তো দুনিয়ার জন্য নষ্ট করতেছি আখেরাতের কাজের দিক দিয়া আমার এই সেকেন্ড এটাকে আমি নফল কাজের মধ্যে রাখতে পারি আমি ফরজ কাজের মধ্যেও আমি কি করতে পারি রাখতে পারি নফল কাজের মধ্যে রাখা অনেকটা সহজ কিন্তু খরচ কাজের মধ্যে রাখা কি কঠিন নফল কাজের মধ্যে আমি যদি রাখি নফলার আর ফরজের ব্যবধানটা কী সরিয়তের মধ্যে নকলার খরচের ব্যবধান হলো রাসুল সাল্লা বলেছেন কেউ যদি রমজানের রোজা রমজানের কে অন্য সময়ে রাখে সফরে ছিল অসুস্থ ছিল এই কারণে বা যুদ্ধে ছিল এই কারণে রমজানের রোজা কখন রাখে নাই রমজানে রাখে নাই কখন রেখেছে অন্য মাসে তাহলে ফরজ রোজাটাকে রমজানের রোজা যেমন ফরজ এটা রমজানে রাখা অত কি ছিল আরেকটা ফরজ ছিল তো সময় মত এটাকে আদায় করা এই যে একটা ফরজ ছিল এই ফরজটা তার কী হয় নাই কিসের কারণে শরীয়তের অব্যাহতি দের কারণে অন্যায় ভাবে না নসঙ্গত ভাবি তারপরে ফরজটাকে তার ফরস সময় আদায় না করার কারণে ফরজের একটু কী হয়েছে কমতি হয়েছে কি হয়েছে যথাযথভাবে সময় মতো আদায় না হওয়ার জন্য একটু কমতি হয় আপনার ফসল জমিনের মধ্যে যদি মৌসুম বলেন যে ফসল হবে অন্য মৌসুমে বললে কি সেই ফসল হবে যদি হয় কি হবে কিছু কমতি হবে না রমজানের রোজাটা আমি মূল ফরসটা কিন্তু আদায় হয়ে গেছে কিন্তু সময় মতো হয়নি এতটুকু ত্রুটির কারণে আপনার যেই পরিমাণ কি লাভ থেকে বঞ্চিত হলেন এই লাভটুকু পশাই দেওয়ার জন্য যদি সারা জীবন রোজা রাখা হয় নকল রোজা সারা জীবন নকল রোজা রাখলে প্রতিদিনের নকল রোজা এক একদিনের নকল রোজাই যাহার নামকে কত বছর দূরে করে দেয় পাঁচশো বছর এক একটা রোজা জাহান্নামকে কয়েক বছর দূরে সরে আছে পাঁচ ছ বছর প্রতিদিনের রোজা দিয়ে জাহান্ন নাই লাভ হয়নি সারা জীবনের তেইশ দিন যদি সারা জীবন হয় তেইশ গোটা গোটা রোজা রেখেছে পাঁচ দিন বাদ বছরে সে দিন বাদ রোজা যে মূল্য এটার যে লাভ এই পুরা লাভটুকু দিয়ে তার সময় আদায় না করে অন্য সময় আদায় করার কারণে যে লাভ থেকে সেটা সমস্যা পুরা জীবন রোজা রাখলে এই ঘাটটিটা আর কি হবে না তার পূরণ হবে না মর্যাদা বেশি না ফরজের মর্যাদা বেশি মর্যাদা বেশি ফরজের মধ্যে গেলে বেশি এখন আমি নিজেও আমাদের কাজের মধ্যে আমি আমাকে নকলের মধ্যেও জড়িয়ে রাখতে পারি ফরজের মধ্যেও কি করতে পারি জড়িয়ে রাখতে পারি সেই ক্ষেত্রে ফরজে না রেখে নকলে যে রাখলাম এটা আমার জন্য একটা আক্ষেপের এবং দুঃখের কষ্টের কারণ হবে না হবে না সে কারণে একদিন আস্তেস করতে পারি কিন্তু বয়ের কাজে দুনিয়ার কাজেও নেই নফলের মধ্যে ছিল ফরজের মধ্যে এরা থাকে নাই এটার জন্য তার কী করতে হবে আফসোস করতে হবে নকলের মূল্যই তো এটা যে একটা সজদা আসমান এবং জমিনের সব কিছু চেয়ে কি শ্রেষ্ঠ এখন এটা যদি ফরজ হয় এ সজদাটা এর মূল্য কি বলেন মাপা যাবে সে আসলে এই অপরিমেয় অপরিমেয় বলা ঠিক আছে মানে মাপযোগ্য না এই অসীম সম্পদের দরজা আল্লাহ তারা আমাদের সামনে কি করেছেন খুলে দিয়েছেন আর সেটা থেকে চোখ বন্ধ করে আমরা পচা গান্ডা একেবারে কতক্ষণ পরে নষ্ট হয়ে যাবে এর জন্য জীবন শেষ করে দিচ্ছি আমার জীবন শেষ করার মতো দুনিয়ার কোনো একটা কাজ আমার আমাকে আল্লাহ তারা যেই পজিশন দিয়েছেন যেই মর্যাদা দিয়েছেন যে সম্মান দিয়েছেন যে মূল্য দিয়েছেন আমি নিজেকে দুনিয়ার কোনো কিছুর জন্য নিয়োগ করতে পারি রাসুল সাল্ল করেছেন জরুরত পরিমাণ গ্রহণ করেছেন নিজের পরিবার পরিজনের জন্য রাসুস দোয়া করেছেন আল্লাহ আল রিজ কা আলী মোহাম্মদিন কাফাফা আল্লাহ মুহম্মদের পরিবার পরিজনের রিজিক তুমি বানিয়ে দাও কাফাফ সমান সমান কোনোরকম চলে বিষিও না একবার ভিক্ষা করতে হয় তেমন হ্যাঁ নিজের নিজের জন্য না নিজের পরিবার পরিজনের জন্য বংশধারের জন্য করে নিজের জন্য মানুষের কি চায় সম্পদ জমা করে হারামে উপার্জন করে তাদের জন্য তাদের ভবিষ্যৎ গড়ে দিয়ে যেতে চায় যেন কষ্ট না হয় সেই জায়গায় নিজে তো দুনিয়ার সম্পদ তাদের জন্য জমা করে যান নাই শুধু এতটুকু না বরং আল্লাহর কাছে দোয়া করে যাবেন যে আল্লাহ তাদেরকে সম্পদে তাও না কি বানায় দো কৌত যে কোন রকম খেয়ে পেট সোজা থাকে যেন বাঁচতে পারে কোন জমা জমা নাই সঞ্চয় নাই মাছ খাবারের কি সঞ্চয় করে না যতটুকু পাই ততটুকু খেয়ে তার জীবন ধারণ করো আবার সঞ্চয় করে আমাদের দিও যে সঞ্চিত না থাকে গচ্ছিত না থাকে কোনোরকম খেয়ে জীবন ধারণ করা যায় বিখারি বানিয়ে না শুধু কি বানিয়ে দিও খেয়ে বাঁচতে পারি এতটুকু বানিয়ে দিও যদি বদুয়া করে গেলেন যে আমাদের বংশের প্রথম পুরুষই আমাদের জন্য নাও জিলে অভিশাপ দিয়ে গেলেন যে আমাদের সম্পদ গচ্ছিত যেন না হয় সঞ্চয় যেন না হয় আমাদের আর এখন সঞ্চয় করুন আরো কত কিছু স্লোগান লেখা থাকে আর আমাদের ভিতরে এই গুলি ঢুকে গেছে যে সঞ্চয় করতে হবে একটাকা এক টাকা করে সঞ্চয় করতে হবে ফিকির আমাদের দিয়ে দেওয়া হয়েছে দুনিয়ার কেন্দ্রিক এই ধরনের নিয়ামতের জন্য যেন যারা কাজ করতে চায় তারা কাজ করে সেই নিয়ামতের জন্য যেন প্রতিযোগীরা প্রতিযোগিতায় লিপতে হয় সেই কল্যাণের দিকে তোমরা দ্রুত কি করো প্রতিযোগিতার সাথে দৌড়াও শুধু দৌড়াইতে বলে নাই প্রতি হাঁটতে চলো সবার আগে যেন যেতে পারো এই কিনিয়ে নিয়ে দৌড় সারিও মানে কি শুধু দৌড়াইতে বলা হয়েছে না সবার আগে যেতে বলা হয়েছে প্রতিযোগিতার সাথে দৌড়ানো দৌড়ের প্রতিযোগিতা লাগাও কিসের দিকে আল্লাহর মা ও ফিরাতের জান্নাতিন আল্লাহর মা ফিরাতের দিকে আর জান্নাতের দিকে সেখানে নিয়ামত দিয়ে পরিপূর্ণ তুমি এখানে টুকরা ধরবে কি পরিমাণ নিয়ামত তোমার জন্য সেখানে জমা হয়ে যাবে বলেছেন একবার কি অকুল হাল্লা পড়ল জান্নাতের মধ্যে তার একটা বাড়ো আর জানাতের বাড়িগুলো কেমন একটা বর্ণনা কে বলেছে এটা ভুল বলেছে পরিষ্কার জান্নাতের বাড়ির বিবরণটা শোনেন জান্নাতের বাড়ির বিবরণ হলো জান্নাতের বাড়ি কোনো আমাদের এই ঢাকা শহরের মতো কি হবে না ইটের বিল্ডিং হবে না আমরা তো বিল্ডিং করি কি বাড়ি বিল্ডিং কোনো বাড়ি জান্নাতের এসেছে খুব জান্নাতের বাড়ি হলো বাড়ির মধ্যে কি থাকে বাড়ির মধ্যে বিল্ডিং থাকে বাড়ির মধ্যে বাগান থাকে বাড়ির মধ্যে নদী থাকে তো জান্নাতের বাড়ির মধ্যে এই তিনটা বিষয় থাকে বিল্ডিং থাকবে বাগান থাকবে নদী থাকবে আর জান্নাতের বিল্ডিংটার অবস্থা হবে এটা একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে কি রূপা আর রূপা জান্নাতের রূপা দুনিয়ার রূপার মতো না হওয়ার ই জান্নাতের রূপা হলো সঠিকের মতো স্বচ্ছ যার নাতে স্বর্ণ হল স্ফটিকের মতো কি স্বচ্ছ একটাই স্বর্ণের আরেকটাই একটাই রুপার স্বর্ণের আর রুপার ইটের এই দুইটার স্বচ্ছতার কারণে একটা রং আর একটার ভিতরে ঢুকে রঙের একটা কম্বিনেশন সৃষ্টি হবে এই রঙের একটা বিল্ডিং হবে দুইটার গাঁথুনি মাঝে যে গাধ দে এটা কি হবে মিস্ক দুনিয়ার মধ্যে মিসক আমরা দেখি নেই মৃগনাবি দেখেছি আর হরিণের যে মৃগনবি হয় এটা দেখেছি আমরা মিস করলে হরিণের যে চামড়ার থলে হয় একটা চামড়ার ভিতরে আর উপরে একটা হয় কোন কোনো হরিণের একটা থলে হয় এই থলেটার ভিতরে ছোটো ছোটো ছোটো ছোটো দানার মতো কী থাকে একটু দানা দানা থাকে এটা হলো কি মিস একজন আমাদের মুরব্বী এতেকাল করে গেছেন আল্লাহ অনেকে জান্নাতশি করুন আমিন বলেন উনি বলেছেন যে উনি ওই কোন বিদেশি একজনে তাকে ওই মিষ্কের থলেটার দানাগুলো আসল মিষ্কের যে একটা থলে ওই থলেটা ওনার হাতের মধ্যে একটু ঘষা দিয়ে দিয়েছি বলি একজন বিদেশি ওনাকে পনেরো দিন যাবৎ যখনই অযু করতেন গ্রাম ছড়িয়ে পড়তেন যেটা আসছে যে ওখানে কামড়া গুলো হবে এক পাশ থেকে আরেক পাশে ষাট মালের দূরত্ব ষাট মূর্দণ্ড সহাকার ষাট ও ষাট সাত না থাকবে গাছ কি থাকবি বাংলাদেশে দেখেন ওই মন্ত্রীপাড়ার বাড়িগুলোর মধ্যে শুধু বিল্ডিং থাকে বিল্ডিং থেকে একটুখানি আর বাগান বাগানটাই বিশাল এমন না বাগান থাকে বাগানদের গাছগুলো হবে জান্নাতের কোনো কোনো গাছ হবে তার নিচে দিয়ে ঘোড়া দৌড়িয়ে যেতে একশো বছর লাগে ইন্দাফিল্ড লা সাজা জান্নাতের কিছু কিছু গাছ আছে এমন অশ্বারোহী তার নিচে চলতে পারবে একশো বছর গাছ যতটুকু জায়গা নিয়ে বিদ্যমান এতটুকু জায়গা অতিক্রম করতে কয়দিন লাগবে একটা ঘুরসাওয়ারের যদি একশো বছর লাগে কয় পৃথিবীর সমান হবে বলেন শত পৃথিবীর সমান হবে না শুধু গাছের এলাকা বাগানের মেয়েদের গাছ একটাই থাকে ছোটো বড় তো কত গাছ থাকে তখন গিয়ে একটা বাগান হবে ওই বিল্ডিংয়ের পাশে থাকবে এমন একটা বাগান আবার এই বাগানের নিচে থাকবে ঘি চারটা নদী কয়টা নদী একটা হলো পানি আরেকটা হলো মধুর আরেকটা হলো দুধের আরেকটা হলো সরাবের মদের জান্নাতের মদ এটা খেলে মাতাল হবে না আর দুর্গন্ধ যুক্ত থাকবে না জান্নাতি ফলের নির্যাস সেটার মধ্যে মিলানো হবে আবার উন্নত উন্নত কেমিক্যাল অমিজা জহু তাসনিমি কোরআন শেখ আছে না মিশ্রণ আসবে তাস্তিম সাধারণ জান্নাতিরা এমন মদ খাবে আর বিশেষ জান্নাতিরা ওই মদ খাবে মদের বিবরণ আছে কোন ব্র্যান্ডের মদ কারা খাবে এই বাড়ির জন্য এই পরিমাণ সময় ব্যয় করবে নষ্ট করবে যে নষ্ট করতেছে পালন করুক দিন অন্য নয় বন্ধিকে কিন্তু সে কি পরিমাণ লসের মধ্যে পড়তেছে বলেন একটা বাড়ি করতে কি পরিমান ব্যস্ত এই জন্য রাসুদালাম কি সাহাবিকে দেখেছেন বিল্ডিং করতে বলে যেহেতু না যায় না যায় না কিছু বলেছেন ওর ওই সাহাবি এসে রাসুদাল্লা কি দিলেন সালাম দিলেন রাসুদ সালামের উত্তর দিলেন এখন অন্যদেরকে জিজ্ঞেস করলো কি রাসুদ সাল্লাহাম আমার সালামের উত্তর না ওই জানি না তো কি কিন্তু ওই দিন দেখলাম তোর বিল্ডিংয়ের পাশে দিয়ে যাচ্ছিলেন আর জিজ্ঞেস করছেন যে এই বিল্ডিংকে আমরা বলছিলাম ও মুখে সেটাই কিনা জানি না গেছে বিল্ডিং তস নস করে দিছে বানায় না দিয়ে নাই যে আপনি মনে হয় আমার বিল্ডিংটা অপছন্দ করেছিলেন তো ভেঙে দিয়েছি সেটা হ্যাঁ শুধু ধারণা হয়েছিল এতটুকু বিল্ডিং বানায় না পরে আরেকদিন রসুসল আসে পাশে দিয়ে যাচ্ছেন দেখেন কি ওখানে আগে তো কিছু গাঁথুনি গুঁথুনি দেওয়া কিছু করেছিল কিছু নেই সব নেই কারণ বললো যে কী হয়েছে এটা কোথায় বিল্ডিং ওই লোক আপনি সালামের জবাব দেন নাই পরে এসে সেটা ভেঙে দিয়েছে নষ্ট করে দিয়েছে তখন রসল আসে বলেছেন যে এই জমিনের মধ্যে যা কি করা হয় মানে এই শক্ত মজবুত গাড়া হয় সবগুলি কি মানুষের জন্য কি বলেছেন ধ্বংস না কি বলেছেন ইল্লা শব্দটা মনে নেই জন্য তার দুঃখ বাক্ষেপ বা ধ্বংসের কারণ হবে শুধু যেটা অপরিহার্য সেটা থাকে মানে যতটুকু না এখন আমাদের ঢাকার শহরে মনে করেন কারণ একটু বাড়ি আছে থাকার জায়গা নেই সেই বিল্ডিং না মানে নেই উপায় নেই থাকার এমন অনু যদি হয়ে যায় কারো যদি জরুরত পড়ে সেটা ভিন্ন জিনিস নতুন এমনি সুবিধার জন্য বিল্ডিং এগুলো অবাল তার জন্য দুর্গতি যে নির্মাণ করবে নির্মাণকারীর জন্য এমন মনে হাজার শব্দের অসংখ্য আজকে বলেছেন চোদ্দশো বছর আগে বলেছেন কত কত কোটি মানুষ এটা শুনেছে কিন্তু কয়জনে আমল করে এইগুলোকে শুধু এটা তো নফল লল্লা দশ বার তার থেকে নফল তারপরে ফরাজ এর মর্যাদা কি তখন আস্তে থাকবে যে আরো বেশি কেন করলাম না সব ন্যাকার এই আক্ষেপ করবে বদকার আক্ষেপ করবে কেন আমি বদকাম ছাড়লাম না আর নেপ করবে কেন আরো বেশি কেন করলাম না নকলের মধ্যে কেন থাকলাম খরচ কেন করলাম না এই আক্ষেপটা থাকবে না এক তখন বুঝে আসবে এসে আসলে এগুলো কম হয়ে যাবে তখন কি হয়ে যাবে এখন আমি ভাবতেছি যে হ্যাঁ দশ বার করলো আল্লাহ এত গেলে দিব কে নজর না না এই পরিমাণই দিবে একেবারে সবচেয়ে নিম্ন দরজার জান্নাতি যে কোনো ন্যাকামল করে না এই শুধু ইমান নিয়ে জান্নাতে গেল সে কি পাবে দশজন সমান পাবে দশজনই অথবা এগারোজনীয় সমান পাবে দুই হাতে দুই ধরনের বেড়াতে এক হাতে আসছে যে আর কোনো হাদিসের মধ্যে আসছে যে আশারত যে গুণ পরিমাণ আর কোনো হাদিসে আসছে যে দুনিয়া সময় দেওয়ার পরে বলবে আরও দশগুণ যাই হোক যেটাই হোক তারে কমপক্ষে কয় গুণ পরিমাণ দুনিয়া যতটুকু এর চেয়ে দশ রুম পরিমাণ বেশি দিবে একেবারে কোনো নাকামল ছিল না আর কোনো কামাই জান্নাতের কোন ভাত কামাই কামল করে নাই ইমান ছিল ইমানটা নিয়ে দীর্ঘদিন আগুনে জ্বলে শাক্তি পেয়ে কষ্ট ভোগ করে তারপরে সে কি কোথায় গেছে দীর্ঘদিন মতো সর্বশেষে এই দিকটি পাবে দশ তাহলে যারা কামাই করে গেলো তারা কি পরিমাণ পাবে তারপরে আল্লাহ করেছেন আল্লাহ জান্নাতের যে বানিয়ে রেখেছে মানে যে জায়গাটা নির্ধারণ করে রেখেছে এই জান্নাতের জায়গা আরো খালি থেকে যাবে এই পরিমাণ দেওয়ার পর জান্নাতের জায়গা কি যতটুকু করেছিলাম ততটুকু কি নেওয়ার নাই অনাবাদ জায়গা তো কেমন লাগে না এটা তো আবাদ করতে হবে ভুতরে গলি এখানে ঢুকতে ভয় লাগবে না আলো নাই কিছু নাই ভুতরে গলি এখানে কেউ বাসা নিবে জান্নাত পেল ভুতরে গলি বানায় রাখবেন আবাদ করে দেবেন আবার থাকলে লোকজন থাকলে নতুন সৃষ্টি করবেন নতুন মখলোক সৃষ্টি করবেন তাদেরকে দিয়ে ওই বাকি অংশ কী করে দেবেন আবাদ করে দেবেন যে অন্য জান্নাতেরা যেন আনন্দ পায়েন এই ধরনের টেনশনটা আমরা ভুগব যে এই পরিমাণে যাওয়ার পরে আবার না আবার আল্লাহ করে কোনো উকিলের মতো বেড়া শুরু করে দেয় বেড়া শুরু করে করে দিয়ে সব বাদ করে দেয় না এই পরিমাণে যাওয়ার পরে এরপরে কি থাকবে আল্লাহ তালা রয়ে ঘেরা করে বাদ করার কিনে দরকার দেওয়ার পরে জান্নাতের জায়গা কি করবি খালি এরপরে যত জাহান্নামি আছে সবার জন্য কি আছে জান্নাতের জায়গা ছিল কারণ বেশিরভাগই তো চলে গেছে বনিয়াদম যত জন ছিল প্রত্যেকের জন্য জাহার কি আছে জায়গা আছে জাননাতেও কি আছে জায়গা আছে ওদের জান্নাতে জায়গাগুলি নয়শো নিরানব্বই জন ওই তো কি করতে পারে নাই যেতে পারে নাই বনিয়াদমের মধ্যে ওই জায়গাগুলোও খালি সে জায়গাগুলো খালি না সেগুলো দখল করবো কারণ দিতে অন্যায় ভাবে তাদের বাড়িঘর থেকে মেনে কেটে কি করা নিয়ন্ত্রণ আল্লাহ বলেছেন ওদের হাতে দিয়ে দিল তুই ওদের হাত থেকে কি কর উদ্ধার কর তুই যে আমার সৈনিক তুই যে আমার যে আমাকে ভালোবাসিস ও জিহাদিমি আহাদি করেন এটা না যে আল্লাহর পথে যাদের চেয়ে যদি বেশি প্রিয় হয় সেগুলি তুমি যে আমাকে মহব্বত করো এর পরিচয় দাও কিসের মাধ্যমে ওকে মেরে ওর থেকে নিয়ে ওই জন্যই তো মার তোকে আমি ওখানে পাঠালামে পাঠিয়েছে কেন মারার জন্যই তো মারামারি করার জন্যই তো ফেরাস তারা দেখে কি বলেছে এমন ইয়া সবটা প্রেরণ করতেছেন যেখানে গিয়ে রক্ত ঝড়াবে রক্ত ঝরাবে ভাবে অশান্তির সৃষ্টি করবে তসমস করবে ভাঙবে লুটতারাজ করবে গোলাম বান্দি বানাবে এই লুট পাঠাচ্ছে মাত্র কারণ দেখতেই তো দেখা যায় যে সে এই কাজের দেখতেই দেখা যায় কি এই কাজের পরে আল্লাহ তালা বলছেন আমি যা জানি তোমরা তা জানো না এই কাজের জন্য এই কাজই না করে ফেরেস করার যথেষ্ট ছিল না ছিল না আমাকে এত ডিগ্রি দিনই পাঠিয়েছে হ্যাঁ আমাকে বলেছে এই কাজের সাথে সাথে আবার সে কাজটাও কি করতে হবে আমি শুধু এটার জন্য না এটাও করবো আমার উদ্দেশ্য এখানে কয়টা দুইটা আমি ওর থেকে ছিনিয়ে আনবো ওর সাথে মারামারিও করবো কাটাকাটি করবো রক্তি হবো আবার আল্লাহ ঠিক থাকার জন্য আমি কি করবো মানুষের মধ্যে আল্লাহ সব আপ কি করেছে এই জন্য ফের মতো আল্লাহ সাহবা এই বিষয়টাই ছিল তাদের মধ্যে দিয়েই তারা দুনিয়াটাকে কি করেছেন ব্যবহার করেছেন জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে চলে গেলেন এটাই ছিল তাদের যে তালাশ করো আর দুনিয়ার যে কাজটা করো এই কাজটা কারণ বলে যে নির্দেশটা দেওয়া হচ্ছে এখানে সেটা সাহবাইরম কি করে গেছিলেন বাস্তবে করে দিয়ে গেছিলেন তারা জীবনের যে কয়টা সেকেন্ড ছিল কয়টা সেকেন্ড জীবনে তিনশো কোটি সেকেন্ড সর্বোচ্চ ডাবলাম আর কি ওই যদি নব্বই বছর বাসে তাহলে হিসাব করে কোটি সেকেন্ড না আমার সে সংখ্যাটা খুব বিশাল তিনশো কোটি সেকেন্ড তিন হাজার কোটি না এখন 1 ট্রিলিয়ন ডলার ধার আছে। এ 300 কোটি সেকেন্ড দিয়ে আছে। আর 300 কোটি সেকেন্ডের মধ্যে কয় কোটি সেকেন্ড মিনিট। হ্যাঁ? 60 মিনিটে এক ঘন্টা এই সময়টাই মানুষের জীবনে আর এটার জন্যই আখেরাতের সেই বিশাল জীবনটাকে কি করে দিচ্ছে দেওয়া হচ্ছে এই সেকেন্ডগুলোকে গুলোকে একটু ফুর্তির একটু আনন্দের একটু সুখের কাল্পনিক সুখের বানায় রাখার জন্য কি করতেছে জীবন চিরটা জীবন ধর্ম করে দেওয়া আর এই কয়টা সেকেন্ড একটু ধৈর্য ধারণ করার মাধ্যমেই পুরা জীবনকে করে নেওয়া যাচ্ছে এই সেকেন্ড গুলি তো আমার জীবনের পুজো আমাদের জীবনের পুঁজি কি এই সেকেন্ডগুলো আমার জীবন থেকে হতে এই সেকেন্ডগুলো প্রতিটা নিয়ম খসে যাচ্ছে না এখন এই সেকেন্ডটা আমি কোন খাতে ব্যয় করতেছি আমি যদি ফরজের মধ্যে ব্যয় করে থাকি জরুরি কাজের মধ্যে ব্যয় করে থাকি আমার কি চিন্তা মুক্ত আর যদি এটাকে অবহেলা করে থাকে টেনশন হয়ে থাকে এটা তো একটা নিয়ম প্রতিটা সেকেন্ড এটা আমার জন্য নিয়ামক না নিয়ামক না কাজে লাগতেছে আমরা চিন্তা করি যে সারা সব সময় কি করবো না করব। সেই চিন্তা বাদ দিয়ে নগদ যেটা আমার সামনে আছে এটাকে আমি কি করি যথাযথ কাজের প্রায়োরিটি বুঝে কাজের গুরুত্ব বুঝে কোনটা সবচেয়ে বেশি জরুরি সেখানে আমি কি করে দিই নিয়োগ করে দিই সলতানের মালিককে আল্লাহ আমি তো টেনশন মুক্তদের তো এটাও এরন মাস সে করবে হাজার চিন্তা করতে হবে দুনিয়ার জন্যই বিনিয়োগ করলো কিন্তু সেই পরিমাণ কাঙ্ক্ষিত লাভ যদি না হয় আক্ষেপ থাকবে একটা এখানে বিনিয়োগ করলাম ওখানে তো আরো বেশি আমি মানুষকে টিকার কি দিলাম মানে শিক্ষা দিলাম টিকার জরুরত মানুষের মধ্যে আমি তুলে ধরলাম ওইটা সেই জরুরা তুলে ধরলে তো আরো বেশি হতো এগুলি তো তাদের এই ব্যবসার প্লানে টোকা এগুলো কি এই ব্যবসার প্লানই এইগুলো হলো তাদের আমাদেরও তো নিজেদের সময়গুলোর ব্যবহার করার কেসে একটা আমাদেরও একটা শিক্ষা ভোজ আমাদের আল্লাহ তালা একটা কি করছেন ব্যবস্থা দিয়ে দিয়েছে আমরা কী করতেছি সাহাবাইকার আলেম আজমাইন ঠিকই এইভাবে দুনিয়াটাকে কী করেছিলেন ব্যবহার করেছিলেন্লাহার আল্লা আতা তোমাকে যা দিয়েছেন আল্লাহ তালা এটা দিয়ে আখেরাতের বাড়ি তালাশ করো ও দুনিয়া দুনিয়ার অংশ ভুলে যেও না ও আহ সিন কামাহ ইলেইক তুমি সেভাবে অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তালা তোমার উপর অনুগ্রহ করেছেন আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহর অনু অনুগ্রহ আমার কি আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহর অনুগ্রহের বিনিময়ালা তারা কারোর কাছ থেকে পাবেন চান তুমি এইভাবে অনুগ্রহ করো শুধু তুমি কার কাছ থেকে চাবে আল্লাহর কাছ থেকে যাবে দুনিয়ার কেউ তোমার অনুগ্রহ স্বীকার করুক অথবা স্বীকার না করুক দুনিয়ার কেউ তোমাকে মূল্যায়ন করুক অথবা না করুক দুনিয়ার কেউ তোমাকে এই কারণে সম্মানিত মনে করুক অথবা সম্মানিত মনে না করুক এই ফিকিরের তো তোমার কি নেই প্রয়োজন নেই পৃথিবীর মধ্যে অশান্তির সৃষ্টি করো না আল্লাহর বিধান লঙ্ঘনটা এটাই হলো কি কারণ সরা পুরা পৃথিবী চলে কার হুকুমে আল্লাহর হুকুম চাঁদ সূর্য আকাশ বাতাস পানি সব কিছু কার হুকুম শুনতেছে কোনোটা আল্লাহর হুকুমের চুল পরিমাণ বিদ্যুতি করতেছে সবাই ঘুরতেছে এক সিরিয়ালে তার হুকুমে আল্লাহর হুকুমে এর মাঝে এই পুরা পৃথিবীর মাঝে অল্প কিছু সংখ্যক সামান্য একটা এদেরকে বলেছেন যে পুরা পৃথিবী অনুযায়ী কি করো তারা যেভাবে চলে আমার হুকুম মেনে তোমরা আমার হুকুম মেনে কি করো চলো বিপরীতে বিপরীতে চলো না কিন্তু তোমাদের গুটি কথা কি অন্যরা তো বিপরীতে চলার কী নেই সুযোগে নেই তও আনো যে তোমরা যেভাবে আমি চাই সেভাবে গঠিত হয়ে যাও ইচ্ছাই অনিচ্ছাই হতেই হবে তাই না এটা বলেন না আল্লাহ আসমান ইতিয়া যে কি বলছেন এভাবে হয়ে যাও ইচ্ছাই অনিচ্ছাই মানুষকে কি করেছেন আল্লাহ এক কিছু ক্ষেত্রে তাদেরকে ইচ্ছা অনিচ্ছা আর কি সুযোগ দেন নাই তুমি ছোটো ছেলে এখন ধীরে ধীরে বড়ো হবে আস্তে আস্তে বড়ো হবে তোমার দাঁত পড়ে যাবে মরে যাবে এখানে তার ইচ্ছার কোনো কি নাই দখল তুমি বাংলাদেশে জন্ম নিয়েছ সৌদি আরবে গ্রহণ জন্মগ্রহণ করো এটা কোনো ইচ্ছা দখল কিছু বিষয় তোমাকে দেওয়া হলো কি তোমারও সবটুকু তোমার আসলে কিন্তু ইচ্ছাধীন নয় কিছু বিষয় তোমাকে কি দেওয়া হলো ইচ্ছাধীন দেওয়া হলো এই অল্প কিছু বিষয়ের ক্ষেত্রে ওই পুরা বাকি বিধানের সাথে কি করো না এটার সংঘর্ষ বাধাও না সেই অনুযায়ী চলো আল্লাহ হুকুম অনুযায়ী চলো এতটুকুকে তুমি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করো তাহলে সব কিছু তোমার হয়ে যাবে সব কিছু তুমি চির দিনের জন্য কি করবে পেয়ে যাবে আর এতটুকু যদি তুমি উল্টা চলতে চাও সবাই চলতে চাও একদিকে তুমি চলতে চাও কী ভিন্ন দিকে পারবে চলো কয়েকদিন চলতে পারবে এই গণ মধ্যে সেকেন্ড তুমি উল্টাপাল্টা চলতে পারবে এই সীমিত ক্ষেত্রগুলোর মধ্যে আমার মানলেও মানতে মানতে পারো তুমি অবৈধ জায়গায় দৃষ্টিও দিতে পারো তোরণ করতে পারো তুমি বসে বসে মুভিও দেখতে পারো কোরআন শীত তেলওতো করতে পারো তুমি গানও শুনতে পারো কোরআন তেল অত শুনতে পারো তুমি দিনের কাজও করতে পারো দুনিয়ার কাজও করতে পারো এখন তোমাকে স্বাধীনতা দেওয়া কিন্তু কিন্তু উল্টাপাল্টা যতটুকু করবে মনে রাখো মনে রাখো সব কিছু তোমার শত্রু হবে সব তোমার বিরুদ্ধে যাবে পুরা শাস্তি তোমার উপর আমি প্রয়োগ করো আর শাস্তির বিবরণ এটা দেওয়া আছে যে এই পরিমাণ শাস্তি তোমার জন্য কি করতেছে অপেক্ষা করতেছে এতটুকু কি করার কারণে সীমিতের সময় বিরোধিতা করতে পারবে না এক সময় তুমি কী হয়ে যাবে নিজতেজ হয়ে যাবে না ওটা চলতে চলতে চলতে একসময় তোমার করবে শেষ হয়ে যাবে তোমার সময় শেষ হয়ে যাবে সত্যি শেষ হয়ে যাবে তুমি সেখান থেকে কি করতে হবে বেরিয়ে আসতে হবে দুনিয়া থেকে বেরিয়ে আসতে হবেই না দুনিয়াতে থাকতে পারবে মুরগি ডিমের মুরগির পেটের ভিতরে ডিম বড় হয়ে গেলে আর থাকতে পারে কি হয় বেরিয়ে আস তোমারও বেরিয়ে আসতে হবে এটাই স্বাভাবিক নিয়ম দিয়েছি ইচ্ছে হবে আর জুগেছি এরপরে তুমি ধরা এই জন্য এই উল্টা চলাটাকে কি বলা হয় ফাঁসাদ কিসের নাম আল্লাহর হুকুম লংগনের নাম কিসের নাম ফাঁসাদ আল্লাহর হুকুমের নাম লংগনের নাম হলো আর আল্লাহর হুকুম পালন নাম হলো কি সালাহ এটার নাম হলো কি এসলা মুসলিম হন আমরা কি সংশোধনবাদী সংশোধনবাদী কারা যারা আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করে আল্লাহর হুকুমকে মানে আর সন্ত্রাসী অশান্তি সৃষ্টিকারী কারা বিশৃঙ্খলা শৃঙ্খলাটাকে নষ্টকারী কারা যারা হুকুম মানে না কারণ সবাই হুকুম মানে তারা হুকুম মানে না তো বিশৃঙ্খলা কাদের দ্বারা হলো তাদের দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আবার একটা স্বভাব হলো যে তারা নিজেদেরকে কি বলবেন এইসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না তাইলে বোঝা হিদিরা মুফসিদ তারা কি সত্যিকার মসলে কারণ তারা এই ফাঁসাকে কি করতে চাচ্ছে দূর করতে দমন করতে চাচ্ছে আল্লাহর সিস্টেম যেভাবে আছে সেইভাবে তারা সবকিছুকে নিয়ে আনার চেষ্টা করতেছে বেশিরভাগ মানুষ এখন মানে উল্টা চলা সুযোগ করে দিয়েছে মানে বেশিরভাগ মানুষ সে উল্টা চলা উল্টা চলার থেকে সোজাপথে আনতে গিয়ে আপ বাহ্যিকভাবে দেখা যায় যে তারা উল্টা চলতেছে এটা দেখা যায় কিন্তু আসলে কি তারা মুফসেদ না বিশাল জনগোষ্ঠী মুফছেদ হয়ে যাওয়ার কারণে তাদেরকে সোজাপথে আনতে গিয়ে দেখা যাচ্ছে তাদেরটা কি আছে শুধু মাঝে একটা বলয় তাদের বিরুদ্ধে কিন্তু তাদের পক্ষে কি এই বলয়টা পার হইলে পুরা সৃষ্টি তো কাদের পক্ষে মুজাহিদ্দের পক্ষে না রেস্তা কার পক্ষে মুজাহিদ্দের পক্ষে আল্লাহ কার পক্ষে এই জিনিস দশ হাজার ফিট উপরের থেকে আর এর উপরে আল্লাহ আমাদের তো সম্পর্ক কার সাথে আল্লাহ ফেলবেন আর ঠিকই তো কি করেছেন আল্লাহাল জয়ী হয়েছে আসমান এবং সেনাবাহিনী কার এদের আচরণ আর রাজা রুজির রাজার আচরণটা মিলেন পাগলটা লাগতে পাগল হতে হবে কারণ বলল যে আমি এগুলো লাভ করেছি তো আমার নিজস্ব জ্ঞানের দ্বারা আল্লাহ দিয়ে কোথায় আমরাও কি এগুলো যে আমাদের আল্লাহ প্রদত্ত নিয়ামত সেভাবে আমরা এটাকে ফিল করি আর কি আমরা বিষয়টা খেয়াল করে দিই আরে সে না আমি নিজের ব্যাপারে বলি আমার এটা আমি যে যতটুকু যোগ্যতা পেয়েছি এটা যে আল্লাহর নিয়ামত এটা ফিল করি এটা ফিল করি না এটা আমার মামা তো ঘর থেকে আমি জন্ম নিয়েছি আমি তোর সামনে যোগ্য এই যোগ্যতাটা আমাকে কে দিয়েছেন এতটুকু পর্যায়ে আমাকে কে দিয়েছেন এটা ফিল করি আমরা এটা বাস্তবে ফিল করি এটা একটু আমরা ভালোভাবে গভীরভাবে খেয়াল করে দেখি মনে করি এটা তো আমার নিজস্ব আল্লাহ দিয়েছেন কোনটা সেটা আমার এখন আমার হাত চালি সম্পদ হেঁটে কি পেয়েছি থলে পেয়েছি আর থলের মধ্যে কি অনেকগুলোর স্বর্ণ পেয়েছি এটা আল্লাহ আমাকে এটা কি আল্লাহ দিয়েছে আল্লাহ পায়ে পায়ে দিয়েছে আমাকে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কারণে ভালো মানুষ এটা আল্লাহ পায়ে দিয়েছে বলে কিন্তু এছাড়া আমার মধ্যে যেগুলো আছে এগুলি আল্লাহ দিয়েছে ভাবি আমরা ভাবলে আমি সুক্রিয়াতে করতাম না খুবই আসতে। আসতেছে আমরা আল্লাহর জন্য এইগুলিকে কাজে লাগাইতে আমি কার্পন্ন করতাম করতেছি তো কার্পন্ন আমাকে আপনি এখন আপনা আমাকে বাড়ি করে দিলেন ঘর করে দিলেন টাকা পয়সা দিলেন খরচ দিচ্ছেন এত এত প্রজেক্ট করে দিলেন আপনার ছেলের জন্য আমি এখন একটু আপ্যায়ন করবো তাকে একটু ভালো ভালো খাবার দিব খাওয়াব এটাতে আমি কার কোনো যদি এ অনুভূতি থাকে যে সেই তো আমাকে সব করে দিল আমি তার কর্মচারী ছিলাম সব আমাকে কি করে দিল কারণ তার সন্তানকে আমি একটু কী করবো সম্মান করব একটু যত্ন করবো এই সম্পদের অংশ দিয়ে তো কী বলবো এটা এটা মনের মধ্যে আমার আনন্দ লাগবে না খুশি লাগবে না কিন্তু এটাকে আমি ভাবতেছি কি তার প্রতি অনুগ্রহ আমি তার প্রতি কী করতেছি অনুগ্রহ করতেছি কারণ আল্লাহর জন্য আমি একটু খরচ করব। ব্যয় করবো আল্লাহর জন্য আমি নিবেদ দিতে হবো এটাকে আমি ভাবতেছি কি আমার আমারটা আল্লাহ আল্লাহকে দিয়ে দিতেছি আমারটা কাকে দিয়ে দিতেছি আল্লাহকে দিয়ে দিতেছি যে কাজগুলি করছিল নিজের যোগ্যতা এই যুক্তি দেখেছিল যে তার পূর্বে অনেক শতাব্দীর লোকদেরকে আল্লাহ ত্বংস করে দিয়েছেন যারা তার চেয়ে শক্তিশালী তার চেয়েও সঞ্চয়ই ছিল শক্তিতেও তার চেয়ে বেশি ছিল সঞ্চয় তার চেয়ে তাদের কি ছিল ওদেরকে নিঃশ্বাস করে দিয়েছেন কে আল্লাহ অনেক লোককে না অনেক শতাব্দীর পরশাব্দীর লোকদেরকে অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না অপরাধ যে করতে জিজ্ঞেস করা হবে না বিষয়টা না জিজ্ঞেস করার প্রয়োজন করবে না প্রমাণের জন্য কিন্তু তাদেরকে অপমানের জন্য কি করবে জিজ্ঞেস করা হবে প্রমাণের জন্য জিজ্ঞাসা করা হবে না কিছুর জন্য অপমানের জন্য জিজ্ঞেস করা হবে কি পেয়ে ফেললে। আর কি পরিমাণ লোকেরা তার জন্য দিনের কোনো কাজ করতে পারা একটা সেকেন্ড দিনের কাজের জন্য যথাযথ ব্যবহার করতে পারা এটাকে আমরা এতটুকু আনন্দের বিষয় মনে করি জোন এটা বলেন না। কিন্তু সেটা নাই। সে হলো যেটা আমাদের নেই। আমি একটা লক্ষ কোটি বেশি যে আনন্দিতার কথা ছিল। এখন আমি রাত্রি জাগরণ করে কিতাব মোতলা করতেন ফেই ছিলেন কোনো জট যখন খুলে যেত দীর্ঘ মোতালার পরে অধ্যয়নের পরে চিন্তাভাবনার করে। যখন কোন একটা বিষয় জটিল ছিল এটার জট কি খুলে যেত এত আনন্দিত হতেন যে রাত্রি একা একই লাফাতেন আর নিজে বলতেন প্রিন্সরা এই আনন্দের খোঁজ পাবে কোথায় এই যে একটা আনন্দ দিনের একটা বিষয় কি হয়েছে এর যে আনন্দ বাদশার সন্তানরা এই আনন্দের ফেল আনন্দ আসলে প্রকৃত আনন্দ তো দিনই বিষয়ের আনন্দ আর কিনি পড়ে আছে কিনি আনন্দিত প্রকৃত অর্থে সম্পদ থাকে দেয় না সবাইকে সম্পদ দিয়েছে ব্যবধানটা কতটুকু গাঙ্গা ছুটতেছে এছাড়া কি ব্যবধান আছে কার সম্ভাবনা নাই যে বিশাল কামাই সে করবে মানে প্রকৃত সম্পদ যেটা সেই ক্ষেত্রে সবাইকে সমান দিয়েছেন এখানে সাময়িক চকচকে নতুন আর কারোর প্যাকেটটা একটু পুরাতন কিন্তু ভিতরের সম্পদ কি ভিতরের মাল সবার একই ভিতরের যোগ্যতা সবার একই উপরের প্যাকেটটা একটু বেশকম কমাই ও দিই তো বিশাল এটাকে যখন যথাযথ কাজে লাগাবে সে বিশাল কি করে ফেলবে তার সম্প্রদায়ের মধ্যে বের হল তার সাজ সজ্জা নেই জামক নিজের প্রদর্শনীর জন্য সে প্রদর্শন করছে নিজেকে দুনিয়া যারা পার্থিব জীবন কামনা করে তারা বললাম তার মতো যদি আমার কি হতো আমরা কে চাইনা এই যদি বললাম চাই না এলুন মাস্কের মতো যদি আমরা এখন আলোচনা করতেছি বুঝতেছি ওটাকে জ্ঞান করতেছি পেলে আমাদের পরীক্ষা হয়ে যাওয়া যার যে আক্ষেপ এখনো তো দুনিয়ার এই দুনিয়াদারদেরকে লাইক দেয় দিনদারদেরকে কে লাইক দে ওখানেও তো কিছু আছে দিনদাররা কতটুকু লাইক পাই বুঝাই দেয় কটা লাইক পাই কটা লাইক মানে সৌভাগ্যটা সৌভাগ্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে আর হাজিন বলে আরো এটাকে বাড়িয়ে দিয়েছে বড় সৌভাগ্যর অধিকারী يا تشيشا كمان سي ابن حاج لذو حظ عظيم ان الله حظ من لذو حظ عظيم اي قال وقال الذين همت العلم তাদেরকে তারা বলল ধ্বংস তোমাদের সেই সময় কারণ তার কারণের ধবধবা নিয়ে সাংস্নি লক্ষ লক্ষ কোটি কোটি লোক তাকে লাইক দেয় সেই সময়ে কিছু কিছু ওই লাইকদাতাদেরকে বলছে ধ্বংস জন্য ওকে লাইক দিচ্ছিস ইমানদার এবং নেককারদের জন্য আল্লাহর কাছে যে প্রতিদান আছে এটা এর চেয়েও কি আসলে এলেন যারা সঠিক জ্ঞানের অধিকারী যারা তাদের দৃষ্টিকোণ দিকে এখন যারা নিজেদেরকে আসলে এলেন দাবি করে আবার এলন মাস্ক কি দেয় লাইক দেয় আসলে আহলে এলেন তারা প্রতিযোগিতায় লিপ্ত তারা আক্ষেপ লিপ্ত যে হায় আমি এলন মাস্কের মতো হতে পারলাম না যদি হতে পারতাম দেখে আসলে সেখানে গিয়ে সিরিয়াল দেয়ের অবস্থাটা না জানি ওই দুনিয়া পার্থ কথাটা বললে এই জন্য বলে না সে আসলে এলিমের হোকাতেই করছে আহলে এলিমের কথা তো কি হবে যে তোরা ভুল পথে আসছিস স্পষ্ট ধ্বংস তুদের জন্য আমি আর কি করবে ইমানদের জন্য আল্লাহর প্রতিদান ছাড়া এই কথাটা কেউ কি করে না বলতেছে যে আল্লা কাছ থেকে যে সব এইটা শ্রেষ্ঠ এই দুনিয়ার নিয়মের চেয়ে বোঝটা কে পায় না কেউ তারা হরাত্রিও যে হবে দুনিয়ার নগদ ফল যার আগ্রহ হবে স্বপ্ন যাকে টেনে নিয়ে আসবে সে এই বোঝটা কি করবে না জেহাদের পথে এসেছে স্বপ্ন নিয়ে যে আমি মন্ত্রী হব আবার কি করে আবার দৌড় আসলে এই স্বপ্ন আসলে হবে না আসতে হবে কি নিয়ে আখের চিন্তা নিয়ে যে আমার দৌড় কোন পর্যন্ত আখা পর্যন্ত মহাদির কাফেলের সাথে হাসার মাঠে বিজয়ী কাফেলায় এই চিন্তা নিয়ে আসতে হবে তখন কোন পর্যন্ত সেই পথে থাকবে আমি এখানে সফল হলেও সফল ব্যর্থ হলেও সফল এই হলো এই সফলতার বোধ নিয়ে যে আসতে পারবে সে হলো আসলে ধৈর্য ধারণ করতে পারবে এই বোঝটা কে পায় ধৈর্যশীলতা ধৈর্যশীলরা ছাড়া এই বোঝ আর কেউ লাভ করতে পারে না আসলে আমাদের ধৈর্য কোলাচ্ছে তা ফেরাতে পারব ভাবে এগোতে হবে এখন আমার ইচ্ছা তারা তাড়াহুড়া করে ফল নষ্ট করা যাবে না বিদায় বিদায় বিহি অগ্র অথপর তাকে এবং তার বাড়ি সহ পৃথিবীতে ধসিয়ে দিলাম তাকে তার বাড়ি সহ পৃথিবীতে জমিনে জমিনে আমি ভূমিতে ধসিয়ে দিলাম তাকে সাহায্য করার মতো কোনো আল্লাহ ছাড়া কেউ থাকলো না সাহায্য করলে কে করতে পারতেন আল্লাহ করতে পারতেন আল্লাহ তো করবেনি না এখন তাকে সাহায্য ধসাই দিল তো সে নিজ সাহায্য লাভ করতে সক্ষম ছিল না গতকাল তার স্থান যারা আকাঙ্ক্ষা করতেছিল। তারা এমন হয়ে পড়লো পড়ল না তারা বলতে শুরু করলো যে মনে হচ্ছে যে আল্লাহ তারা যার জন্য ইচ্ছা ঋদিক প্রশস্ত করে দেন তার বন্ধাদের মধ্যে যার জন্য ইচ্ছা কি করে দেন সংকীর্ণ করে দেন আল্লাহ যার জন্য ইচ্ছা প্রশস্ত করে দেন আল্লাহ যার জন্য ইচ্ছা কি করে দেন সংকীর্ণ করে দেন দেন্লাহ আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ না করতেন তাহলে আমরা কি ওখানে গিয়ে কি করে থাকে পরের দিন যখন ওদের ধ্বংসটা চলে আসে তখন কি বলবে হায় হায় আমি যদি ওখানে বাড়ি করতাম তা আমি ওদের মতো তলিয়ে যেতাম সাগরে তলিয়ে না যদি আল্লাহ আমার পুরোনো গ্রহনা করতেন লাফা আমাদের কে জমিন গ্রাস করে ফেলতো ওই কান্না ফিরুন নিশ্চয়ই কা সফল কাম হতে পারে না সেই বাড়ি আমি ওদের জন্য নির্ধারণ করবো যারা দুনিয়ার মধ্যে বড় হতে চায় না দুনিয়ার মধ্যে অশান্তির সৃষ্টি করে দুনিয়ার মধ্যে বড় হতে চাইলেই অশান্তির সৃষ্টি করতে হবে আল্লাহর সিরিয়াল কি করতে হবে লংতে হবে আল্লাহ যে নিয়ম দিতে নিয়ম কি করতে করতে হবে এই দুনিয়ার মধ্যে যারা কি হতে চায় না প্রতিষ্ঠিত হতে চায় না বড় হইতে চায় না দুনিয়ার মধ্যে আগে আগে বেড়ে যেতে চায় না সেই রূপগুলির জন্য আমি নির্ধারণ করবো আকার আমাদের অবস্থাটা কি দেখে আমরা আটকে আছি কোথায় আমার এখানে কিছু একটা করতে হবে ওই যে কেরিয়ার আর ফিউচার আর কি আছে এটা তো আসলে কি হলু দুনিয়ার কি চাওয়া হলু চাওয়া যে আমার অন্য দেশ থেকে অগ্রসর কেন আমি জন্ম হইলাম চাচাত ভাইদের থেকে যদি ধনী না হতে পারে আমার পাড়া প্রতিবেশী দেখাতে না পারি যে আমি উমু আমি এটা হয়েছি আমার বন্ধু বান্ধবদের সামনে যদি আমি গর্বর সাথে না দাঁড়াতে পারি আমাদের এগুলোই খেয়ে বসে আছে এই গন্ডি আমাদেরকে কী করতেছে না ছাড়তেছে না এর থেকে আমরা উড়তে উঠতে যে আমি বড় হবো কার সামনে আমার প্রতিবেশীর সামনে বন্ধু সামনে তারা দেখা হলে বলবে অনেক আগে গিয়েছে এই চা আমার এখানে বড় হওয়ার পিছনে লাভ কি আছে আমি কি হাতির মতো খেতে পারব এই আখেরাতের বাড়ি আমি ওদের জন্য নির্ধারণ করব। যারা দুনিয়ার মধ্যে কি হতে চায় না বড় হতে চায় না উঠতে উঠতে চায় না ওলা ফাসাদা সাদা অশান্তির সৃষ্টি করে না ওলা মুতাক আর শেষ পরিণতি মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে চলবে ওরা ভালো পরিণতির মধ্যে কি করবে মানে পরিণতিটাই তাদের পরিণতি বলতে কি শুভ পরিণতি কাদের ভবিষ্যৎ আকেবার ভবিষ্যৎ ফিউচার ফিউচারটা রয়েছেই কাদের জন্য মোত্তাকিদের অন্যদের কোনো কি নাই কোনো ফিউচার নেই ফিউচার কার আল্লাহ পরিষ্কার বলে দিতেছেন শুধুই মোত্তাকিদের ফিউচার আর কারো কোনো কী নাই ধ্বংস না এই শেষ অবস্থা আর কি তো শেষ শেষ তাদের তাদের কোনো কিনাই শেষে কোনো তাদের ভালো যে কোনো ভালো কাজ করবে এর চেয়ে শ্রেষ্ঠ সে পাব ভালো করলে কিভাবে শ্রেষ্ঠ মোমানজা আবিলাহ ইউজাল আবিলাম আর যে মন্দ কর্ম করবে যারা মন্দ কর্ম করেছে তাদেরকে বদলা দেওয়া হবে না কিন্তু ততটুকুই যতটুকু তারা করছিল ইলা যে আল্লাহ আপনার প্রতি কুরান অবতীর্ণ করেছে আপনাকে আপনার উৎসস্থলে ফিরিয়ে নিতেন রাসুসল্লাহ ইসলাম যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন বারবার মক্কার দিকে ফিরে ফিরে দেখাচ্ছিলেন যখন নাকি রাসু সোল্ল ইসলাম মদিনার দিকে যাওয়া শুরু করলেন মক্কার যেই পথ সিরিয়ার দিকে যা এক পর্যায়ে মদিনা যাওয়ার জন্য সেই পথ থেকে রসুলাম কি হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে গেলেন সেটা কি হলো মদিনার দিকে সিরিয়া থেকে মক্কার যে রাস্তাটা এই রাস্তাটাও একটা নিজের যেন মক্কার সাথে একটা কি সম্পর্কিত কারণ এই রাস্তা দিয়ে নিজেদের দেশের লোক কী করে ব্যবসা বাণিজ্যে থাকে সিরিয়ামের সম্পর্কিত এই রাস্তা থেকেও কী হয়ে যাচ্ছেন রাস্লা ইসলাম কি হয়ে যাচ্ছে যাচ্ছেন সেই সময় রাস্লামের অবস্থাটা তরুণ হয়ে পড়ে মানে নিজের জন্মভূমির শেষ চিহ্নটুকু থেকে আমি কি হয়ে যাচ্ছি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি যে আল্লাহ আপনার প্রতি কোরআন করেছেন কোরআন অবধারিত করেছেন কোরআনের কারণে উচ্ছস্থলে আবার কি করবেন ফিরিয়ে নেবেন আপনার উচ্চস্থলে অবশ্যই আপনাকে ফিরিয়ে নিবেন আল্লাহ তালা তো হাতে মক্কা ফেলেননি কিন্তু পরে আর রসুল সন্দার মক্কায় কি থাকেননি সাহাবাহিকার থাকেননি কারণ আল্লাহর জন্য যেটা আমি পরিত্যাগ করেছি সেটা আবার কি করবো না গ্রহণ করবো না এটা আমার কোরবানির কি একটা পরিচয় এই পরিচয়টা নিয়ে হাসার মাঠে উঠ এটাই তো একটা কি মর্যাদা যে আল্লাহর জন্য আমি কি করতে পেরেছি ছাড়তে পেরেছি এইজন্য জন্য পূর্ব সাহাবি আবার হিজরতের মানে যে ভূমি ছেড়ে এসেছিলেন সেই ভূমির দিকে কি করেন না ফিরে যাবেন এক সাহাবি শুধু সাহায্য দেখাও না ওনারেকাল হয়েছিল কোথায় মক্কাল তার জন্য দুঃখ করেছেন এবং বলেছেন যে আল্লাহ আমার তুমি নষ্ট করে দিও না তাদের হিজড় তুমি কি রেখো বলবো কি আবার আল্লাহর জন্য ছেড়ে দেওয়া বস্তুটা সুবিধাটা নেওয়া এটা যেন কি পূর্বানির কম করা গেলাম আল্লাহর জন্য ছাড়া বিরঙ্করভাবে ছেড়ে দিলাম দিলাম সর্বপ্রথম নবজাতক ছিলেন ইহুদিরা বলেছিল যে মুসলমানের দিচ্ছে এক বছর সন্তান ছিল না পরবর্তী মুসলমানদেরকে ইয়ে করছিস এদের কি হবে নাগবাগ হয়ে পড়েছে একাত দুষ্টুষ্ট যারা রসুলসল সঙ্গে জাদু করতে পেরেছে জাদুর মধ্যে তাদের কি ছিল দক্ষতা ছিল জানার কথা একজন গিয়েছিলেন আল্লা বড় গৌরবের বিষয় কি হাসারের মাটি এটা নিয়ে উঠবে এটা এখন সুদ্রাইয়া দুনিয়া সামান্য ভুগিয়া ওই নিয়মটাকে বাদ দিয়ে একটা মানে প্রমোশন হয়েছে তার রব্বি আলমাংজা আবিল হুদা আগে তো এই পদে উঠতেই চাচ্ছিলেন তাই না বলতেছিলে এখানে এত দায়িত্ব আমি কিভাবে পালন করব এখন দায়িত্ব ছাড়তে চান না রবি আলাম উম হুদা আপনি বলুন যে আল্লাপাক ভালো জানেন কে হেদায়ত নিয়ে এসেছে ওমানুদ্দিন কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে ওমা কুমত কিতাব আপনি আশাবাদী ছিলেন না যে কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হবে ইল্লা রহমাতামগির রব্বিক কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আমরাও কি আশাবাদী ছিলাম আল্লাহ তালা যে পথের সন্ধান দিয়েছে যে কাজের সুযোগ করে দিয়েছেন এটা আমরা পাবো শুধু দয়া করে আল্লাহ আল্লাহলা কি করেছেন দিয়ে দিয়েছে দিয়েছেন অতএব কাফেরদের সহায়ক হবেন না যেহেতু আল্লাহ অনুগ্রহ করে দিয়েছেন এখন আর আল্লাহর শত্রুদের আপনি কি করবেন না সহায়তা করবেন না আপনাকে নিয়ামতের গাইনে মোতারাক্ষা বা অযাচিত নিয়ামক কি করা হয়েছে অযাচিত নিয়ামক দেওয়া হয়েছে এই পথের এই প্রচলনটা আমরা করেছি আল্লাহ তালা অন্য তার অন্য ফাস বান্ধাদেরকে দিয়ে করেছে এখনই সন্ধান পাওয়ার পরে এখন আবার আল্লাহ শত্রুদের সহায়ক হয়ে যাওয়া তাদের পথে চলে যাওয়া এটা কত বড় বেকদরী হবে এটা অল্লা কোরআন জহিরা এত বড় নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের গাইরে মোতারাক বা পাওয়ার পরে এটা কি করবেন না বেকদরি করবেন না মুশ্রিকদের সহায়ক হবেন না কান আয়াত ইল্লাহি আল্লাহর আয়াত থেকে যেন আপনাকে ফেরাতে না পারে বাঁ দাইদ উংজিলাত ইলেক আপনার প্রতি আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পর বদর ইলা রব্বিক আপনার রবের দিকে আহ্বান করতে থাকেন হতে উপরিক না ডাকবেন না তিনি সারা কোনো উপাসম নেই লিখুন সব কিছু ধ্বংস হয়ে যাবে ইহা তার সত্তা ছাড়া লাহুল হুকমু বিধান তার সব ধ্বংস বাকি থাকবে নিজের সংযোগ ঘটাও সংযুক্ত হয়ে যাও তাহলে তোমার কৃত অস্তিত্ব টিকে থাকবে আর ধ্বংসের মধ্যে পড়ে যেতে হবে ওই যে আমেরিকার কি বলছেন কি অগ্নয়োগগিরি আছে ধসে পড়ে তো বাঁচবে আগুনের এই লাভাযুক্ত মানে গাড়ায় পরিণত হয়ে যাবে কারণ সূর্য ভেঙে পড়বে অন্যান্য নক্ষত্রগুলো কি করবে ভেঙে পড়বে সবকিছু তো আগুন ধরা যাবে বাঁচবে কে এখান থেকে যারা আল্লাহর সাথে সম্পর্ক করে নিয়েছে তার আল্লাহ তো থাকবে না আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়ে পড়েছে ওরা বেঁচে যাবে এক অর্থ হইল যা আল্লাহর অর্থ আল্লাহর জন্য যা করা হয়েছে এগুলো টিকে যাবে থাকলে যাওয়া আল্লাহ একটা জিনিস ভবিষ্যৎ দেখেন পরীক্ষা তো এর্বলতার কাবু হয়ে যায় না আসলে পরীক্ষাটা কখন কষ্ট কি নদীর ওই পারে এই অবস্থা এপারেও কি অবস্থা শুধু আমার হুকুম হইল নদীটা সাঁতরে ওই পারে এখানে যেমন স্বস্তি ফিল করতেছে ওখানে গেলেও কি হবে কিন্তু লাভ হলো কি জমা কষ্ট তো গেলুক আবার তো এই পারে এসে আমি বসেই গেলাম কিন্তু লাভ হলো কি ওই পারটা যে সেরেছিলাম একটু তৃষ্ণা যে ছিল সাব কি রয়ে গেল পুরস্কার রয়ে গেলো এই হলো ব্যবধান এটা হয়ে যায় দুনিয়ার মধ্যে যেই কোনো এটা কি চিরদিন কষ্টটা থাকে এই রিমান্ডটা আমাদেরকে কি পরিমাণ ভাবিয়ে রাখতেছে এখন যে রিমান্ডের মানে অতিক্রম করে ফেলে তার জন্য কি হয়ে যায় আর কি তারা কি বলেছিল রিমান্ডের ভয় দেখা গেছিল তারা কি বলছে রিমান্ডে যাওয়ার আগেই বলেছে কি করবি তুই দিতে দিবি আমাদের কি করবি হাত পাও কাটবি চড়াবি আমাদের দিলের উপর তোর তোর নিয়ন্ত্রণ নেই আমরা আল্লাহর কাছে আমরা এই সব কিছুর পাব তুই যে আমাদেরকে যা করার তুমি করিমান্ডে কি করবে এই ভয়ে আমি পথ ছেড়ে দেবো দেখ ওর শক্তি আছে দেখ এক সময় সুদে আসলে কি হবে সেটাও না বরং কার ভিতরে কি আছে কে বলতে পারবে এখন বর্তমানে মিথ্যা দ্বারা চন্দ্র এইটা দিলের কল্পনাটা কি মানুষের অন্তর এবং ব্যক্তির মাঝে আল্লাহ প্রতিবন্ধকাল এই জন্য যখন বুঝে আসে তখন লাভবাই বলে